অউজুব্লাহমিনিসমুল্লাহ রহমান আমরা আলোচনা করছিলাম সিন্ধু অভিযানের সেই অসাধারণ ঘটনাগুলো যার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সিন্ধু অঞ্চলের অধিবাসীদেরকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেন আমরা দেখতে পাই সাতশো খ্রিস্টাব্দে যখন বিন এসেছিলেন এই অঞ্চলে তখন এখানকার সিন্ধু অধিবাসীরা তাদের নিজস্ব দেশের লোক সিন্ধু রাজা দাহির হাতি নির্যাতনের শিকার হচ্ছিলেন দিলুমের শিকার হচ্ছিলেন এবং একটি ভয়ভীতি আতঙ্কের রাজত্ব তিনি কায়েম করে রেখেছিলেন তারা পরাধীন ছিলেন স্বাধীনতা কিংবা পরাধীনতা বলতে আমরা স্বাভাবিক অর্থে মনে করে থাকি বর্তমানে জাতীয়তাবাদের উন্মেষের কারণে যখন একটি নির্দিষ্ট দেশের অঞ্চলের লোকেরা তারা নিজেরাই নিজেদেরকে শাসন করে তখন আমরা মনে করে থাকি যে তারা স্বাধীন কিন্তু ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যখন দেখতে পাই এমনকি বর্তমানে যে বাস্তবতা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে আমাদের দেশে নিজস্ব লোকেরাই বলছে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারাও বলছে যে আমরা কি এই স্বাধীনতা পাওয়ার জন্য যুদ্ধ করেছিলাম অথবা অনেকেই বলছে যে আমরা যুদ্ধ করেছিলাম ঠিকই কিন্তু সেই স্বাধীনতাটিকে আমরা আজও পর্যন্ত পাইনি অর্থাৎ শুধুমাত্র বিদেশি প্রভুদেরকে হটিয়ে দিয়ে নিজেদের দেশের লোকের হাতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার নাম যদি না সেখানে একটি স্বাধীন এবং এর এর নীতি নীতি থাকে। থাকে। স্বাধীন এবং এখন আমরা দেখতে পাই যে আল্লাহ সুহামদাল মানুষকে তার আনুগত্য করার জন্যই সৃষ্টি করেছেন এবং মানুষকে প্রাণী হিসেবে অন্যান্য প্রাণীর থেকে খুব বেশি শক্তিশালী করে তৈরি করা হয়নি শারীরিক দিক থেকে অন্যান্য প্রাণী মানুষে থেকে বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে কিন্তু একটি নির্দিষ্ট দিকে মানুষ অন্যান্য সকল প্রাণীকে অতিক্রম করে গেছে সেটা হচ্ছে মানুষের বুদ্ধিমত্তার ক্ষেত্রে এবং এখানে আছে উমাতালা মানুষকে স্বাধীনভাবে একটি মত আদর্শকে বেছে নেওয়ার ক্ষমতা প্রদান করেছেন ভালো মন্দ যাতায়াত করার পর ভালোটাকে গ্রহণ করার একটি যোগ্যতা মানুষের স্বভাব বা প্রকৃতি হিসেবে মানুষকে দান করেছেন এটাকে বলা হচ্ছে যে মানুষের ফিতরাত এই ফিতরাতের সঙ্গে সামঞ্জস্যশীল যখন একটি নীতি বা আইনের মাধ্যমে দেশ এবং রাষ্ট্র পরিচালন পরিচালনা করা হয় তখন সেই সমাজে এবং দেশে শান্তি শৃঙ্খলা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হয় ক্ষেত্রে কারা সেই ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠিত করলো সে কি আমার নিজের দেশের লোক নাকি অন্য একটি ভিন্ন দেশের লোক সেই বিষয়টি গৌণ হয়ে পড়ে অর্থাৎ ন্যায় বিচারটি মুখ্য হয়ে পড়ে এবং ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হয় তখন বলা হয়ে থাকে ওই অঞ্চলের মানুষ তাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে তাদেরকে পরাধীন করে রাখা হয়নি বা অন্যায় কোনো একটি নীতি যা তাদের স্বাভাবিক মানব প্রকৃতির বিরুদ্ধে সেই নীতি চাপিয়ে দেওয়া হয়নি এবং এই মানব প্রকৃতি কীরূপ হবে এই নীতি কী ধরনের হবে কোন নীতিতে দেশরাষ্ট্র পরিচালনা হবে সমাজ ব্যবস্থা পরিচালিত হবে সেটি আলোচনা দলের চেয়ে আর ভালোকেই জানেন আর এই কারণেই যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন স্থানে যখন মুসলিমরা ইসলামের বাণীকে নিয়ে তাদের কাছে পৌঁছে গেছেন তারা সাধারণভাবে একজন ব্যক্তি অমুসলিম তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করেননি বরং কেউ তাদেরকে প্রস্তাব দিয়েছেন তোমরা হয়তো ইসলাম গ্রহণ করতে পারো অথবা তোমাদের ধর্মীয় স্বাধীনতা লাভ করতে পারো তোমাদের ধর্ম তোমরা স্বাধীনভাবে পালন করবে কিন্তু আমাদের কর্তৃত্ব আনুগত্য মেনে নিবে এবং আমাদেরকে ডিজিয়া প্রদান করবে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই যখন মুসলিমরা আগের দুইটি প্রস্তাবকে যখন তারা প্রত্যাখ্যান করে অর্থাৎ তোমরা আমাদের ধর্ম ইসলাম গ্রহণ করো এই প্রস্তাবে তারা রাজি হয় না তৃতীয় প্রস্তাব তোমাদের ধর্মই তোমরা স্বাধীনভাবে পালন করবে ধর্মীয় স্বাধীনতা তোমাদেরকে দেওয়া হবে তোমাদেরকে নিরাপত্তাও দেওয়া হবে কিন্তু আমাদের কর্তৃত্ব আনুগত্য মেনে নেবে এবং নিরাপত্তা লাভের বিনিময়ে ডিজিয়া প্রদান করবে এই শর্তটিকেও যখন তারা মেনে নেয় না তৃতীয় যে প্রস্তাবটি মুসলিমরা প্রদান করে থাকে হচ্ছে যে আমাদের সঙ্গে এখন তোমাদের চূড়ান্ত যুদ্ধ হবে এবং তোমাদেরকে পরাজিত করে আমরা এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবো এবং এটি ছিল রাসুল্ল সাল্লামের হাদিসের শিক্ষা বিসমিল্লাহ বলে আল্লাহর মদত চাও এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ো এই তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শুধুমাত্র সাধারণ একজন অমুসলিম নাগরিক বলে তাদের সাথে যুদ্ধ করা হয় না বরং কেউ যুদ্ধ করা হয় তাদের বিরুদ্ধে সেই শাসক শ্রেণীর বিরুদ্ধে যারা সেই অন্তলের মানুষকে শোষণ করছে এবং সুবানালা আমরা দেখতে পাই যে ইতিহাসের ধারায় দুইটি নীতির মাধ্যমে প্রত্যেকটি দেশ এবং রাষ্ট্র বিভিন্ন যুগে যুগে পরিচালিত হয়ে আসছে এক নম্বর নীতি হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থের নীতি যখন সেই ধর্মগুলো অবিকৃত অবস্থা ছিল তখন সেগুলো সত্যিকারের ধর্ম ছিল অর্থাৎ ইসা আলাহিস্লামের ধর্ম যখন অবিকৃত অবস্থা ছিল সেটা ছিল মূলত তাউহিদের বাণী মুরসা আল্লাহামের ধর্ম যখন অবিকৃত অবস্থা ছিল তখন সেটাও ছিল নির্ভেজাল তাউহিদের বাণী ইব্রাহিম আল্লাহ ইসলামের ধর্ম যখন অবিকৃত অবস্থা ছিল সেটাও ছিল মূলত নির্ভেজাল তাউহিদের বাণী যার কারণে আমরা দেখতে পাই যে কুরআন আল্লাহ সহাম্মত আল্লাহ এদের সবাইকে বলেছেন মুসলিম একনিষ্ঠ মুসলিম বলে আলোচনা করেছেন তো কাজেই যখন এই নীতিকে অগ্রাহ্য করা হয় মানুষ নিজে থেকে মতবাদ প্রদান করে এবং সেই মতবাদের আলোকে তারা দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় তখন এই নীতিতে দ্বিতীয় আর লাইন সৃষ্টি হয় এবং সেই লাইনটি হচ্ছে মানবরচিত মতবাদের একটি ধারা সেখানে সুযোগ রয়েছে স্বেচ্ছাচারিতার সেখানে সুযোগ রয়েছে মানুষ নিজের পক্ষ থেকে আইন প্রণয়ন করে আলোচনা মতালয়ের সাথে সমকক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করার এবং এর মাধ্যমে তাদেরকে মেনে নেওয়ার মাধ্যমে মানুষকে আইনদাতা আইন প্রণেতা হিসেবে মেনে নেওয়ার মাধ্যমে অন্যান্য মানুষেরা শিরকে লিপ্ত হয়ে পরে এবং জুলুম এবং অত্যাচারের দরজাটি নিজেরাই খুলে দেয় তো মুসলিমরা এখানে সেই দরজাটিকে বন্ধ করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং মুসলিমরা তাদেরকে এটাও স্বাধীনতা দিয়েছে যে যদি তোমরা আমাদের ধর্মকে গ্রহণ করতে না চাও ইসলামকে গ্রহণ করতে না চাও তোমাদের ধর্ম তোমরা পালন করতে পারবে কিন্তু কর্তৃত্ব এবং নেতৃত্ব হবে মুসলিমদের কারণ ইসলামই হচ্ছে সর্বশেষ অবিকৃত অবস্থায় টিকে থাকা সত্যিকারের দিন এবং পূর্বের সমস্ত ধর্মগ্রন্থে এই বিষয়টি উল্লেখিত রয়েছে সর্বশেষ নবী এবং রাসুল মোহাম্মদ সাল্লা আগমনের কথা যা তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ফেলেছে তো যার কারণে আমরা বলছিলাম যে যখন মুসলিমরা এই সিন্ধু সিন্ধু অঞ্চলে এসেছিলেন সাধারণ মানুষ তাদেরকে একটি বিজয়ী বাহিনী হিসেবে দেখেছিলেন যারা তাদের সাধারণ মানুষদেরকে মুক্ত করে পরাধীনতা শৃঙ্খল থেকে বের করে নিয়ে আসবেন এবং বাস্তবেও সেটাই হয়েছিল কারণ আমরা দেখি যে প্রথম যে অবস্থানটি দেবুল দুর্গ যা একটি মন্দির এবং দুর্গ একই সাথে অবস্থান করছিল একাধারে মন্দির এবং দুর্গ সেই দুর্গটি বিজয়ের সময় সেখানে চার হাজার রাজপুত সেনা অবস্থান করছিল এবং তাদের সাথে মুসলিমদের প্রথম একটি সংঘর্ষ হয় যুদ্ধ হয় কিন্তু পরবর্তীতে সিন্ধু রাজা দাহিরের সাথে লড়াই করার আগ পর্যন্ত তার অনুগত সৈন্যদের সাথে লড়াই করার আগ পর্যন্ত মাঝখানে যে সমস্ত স্থানে মুসলিমরা অতিক্রম করে গেলেন প্রত্যেকটি স্থানে মুসলিমরা সহজ এবং স্বাভাবিকভাবেই অঞ্চলগুলিকে বিজয়ী করলেন কোন লড়াই বা তরবারির ব্যবহার করতে হয়নি মানুষ নিজেরাই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং তাদেরকে সাদরে গ্রহণ করেছে এবং যেই সমস্ত শাসকেরা তাদেরকে জুম এবং অত্যাতার করেছিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে নিজের দেশের লোক হওয়া সত্ত্বেও তারা ছিল মূলত বহিরাগত লোকের মতো যার কারণে তাদেরকে মানুষেরা প্রত্যাখ্যান করেছে এবং আরও মুসলিমদেরকে সাদরে গ্রহণ করেছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে যখন দেবল দুর্গের পতন ঘটল পরবর্তীতে মুসলিমরা যে স্থান থেকে গিয়েছিলেন সেটা হচ্ছে বর্তমানের হায়দ্রাবাদের নিরুন্ বিজয় করতে এবং সেখানে শাসক হিসাবে ছিল জয়সিংহ যে ছিল রাজা দাহিরের পুত্র রাজপুত্র জয়সিংহ তো যখন মুসলিম বাহিনীর আগমনের খবর সে শুনল তখন জয়সিংহিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল এবং পুরো অঞ্চলের দায়িত্ব নিরুণ দুর্গের দায়িত্ব দিয়ে গেল একজন পুরোহিতের কাছে সেই পুরোহিত মুসলিমদের সম্পর্কে আগে থেকেই জানতেন যেহেতু মুসলিমরা রাজনৈতিকভাবে সেই সময় প্রথম আসলেও আগে থেকে ব্যবসা কারণে সেই অঞ্চলে মুসলিমদের যাতায়াত ছিল এবং দেউল দুর্গ জয় করার পরেও আমরা দেখতে পাই সেখানে একটি মুসলিম বসতি ছিল যার ফলে তাদের স্বভাব প্রকৃতি সম্পর্কে পুরোহিত জানতেন যে এদের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি এরা আমাদেরকে অত্যাচার নির্যাতন করবে না যেটা অন্যান্য বাহিনীরা করে থাকে যার কারণে সেই পুরোহিত এবং নিঃসংকোচিত্তে মুসলিমদের কাছে আত্মসমর্পণ করলেন এবং মোহাম্মদ বিন কাশিমের বর্ষতা যেহেতু তারা স্বীকার করলেন মোহাম্মদ বিন কাসিম তাদেরকে নিরাপত্তা প্রদান করলেন পরবর্তী তৃতীয় যে স্থানে মোহাম্মদ বিন কাশিমের বাহিনী মুসলিম বাহিনী গিয়েছিল সেটা হচ্ছে সেহওয়ানের অধিবাসীরা শহরের অধিবাসীরাই তারা দাবি জানিয়েছিল যে না আমরা মুসলিমদের সাথে কোন যুদ্ধে যাব না তাদের নিকট আমরা আত্মসমর্পণ করবো এবং কর্তৃত্ব যদি তাদের কাছে হস্তান্তর হয়ে যায় সেটাই আমাদের জন্য উত্তম কিন্তু সেখানকার শাসক বাজরা সে উদ্ধত প্রকৃতির ছিল এবং রাজা দাহিরের একজন আত্মীয় ছিল সে বিনা যুদ্ধে এই অঞ্চলের কর্তৃত্ব হস্তান্তর করতে রাজি ছিল না কারণ সে তাদের উপর শাসন করার মাধ্যমে অন্যায় সুযোগ সুবিধা লাভ করে আসছে সে কেন এই শাসন কর্তৃত্বকে তাদের কাছে হস্তান্তর করে দিবে যার ফলে যখন দেখলো যে নিজের শহরের অঞ্চল থেকে সে কোনো ধরনের সমর্থন পাচ্ছে না বাধ্যরা তখন সে পালাতে বাধ্য হল এবং কুম্ভ নদীর তীরে পালিয়ে সে শাসক কাকার কাছে গিয়ে আশ্রয় নিল যিনি ছিলেন যিনি ছিলেন একজন জাট রাজা সেখানে গিয়ে বাজরা আত্মসমর্পণ করলো এবং আশ্রয় গ্রহণ করলো পরবর্তীতে সাদরে গ্রহণ করলুগত হয়ে গেল এবং বাকি যারা ইসলাম গ্রহণ করেনি তারাও জিজিয়া দিয়ে সন্তুষ্ট চিত্তে সেখানে অবস্থান করতে লাগলো ফলে সেই সময় আমরা দেখতে পাই অর্থাৎ তিনটি স্থান বিজয় করার পর আমরা দেখতে পাই যে সিন্ধুর লোকদেরকে মুসলিমরা তাদের বাহিনীতে নিয়ে নিতে লাগলেন সিন্ধু লোকরা নিজেরাই আরব মুসলিমদের বাহিনীতে প্রবেশ করতে লাগলো এবং এরপর মোহাম্মদ বিন কাশিমের বাহিনী চলে যান যানদের অঞ্চলে জাটদের নগর সিশামে এবং সেখানে সেখানকার শাসক কাকা তিনিও মুসলিমদের বর্ষতা স্বীকার করলেন অর্থাৎ এই অঞ্চলগুলো বিজয়ের সময় কোনো ধরনের কোথাও সংঘর্ষ সংঘর্ষের ঘটনা ঘটেনি এবারে আমরা যাচ্ছি আসলে মূলত যে কারণে সিন্ধুর অভিযান অর্থাৎ সিন্ধুর রাজা দাহিরকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য আরব বাহিনীরা মুসলিম বাহিনীরা ছিলেন সেই ঘটনার দিকে এখন আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি তো এই অবস্থায় আসার পর হাজ বিন ইউসুফ তিনি তার সেনাপতিকে হুকুম করলেন যে তোমরা আবার নিরুনে ফিরে এসো অর্থাৎ দ্বিতীয় যে স্থানটি বিজয় করা হয়েছিল হায়দ্রাবাদের তোমরা ফিরে এসো এবং সেখানে এসে তোমরা সিন্ধু নদ পার হওয়ার জন্য রাস্তা ঠিক করো সিন্ধু নদ পার হয়ে সরাসরি অঞ্চলে সিন্ধু নদ পার হয়ে ব্রাহ্মণাবাদে আক্রমণ করতে হবে এটাই ছিল হাজবিন ইউসুফের নির্দেশ রণকৌশল তো ব্রাহ্মণাবাদে তখন রাজা দাহির এবং তার পুত্র যে পালিয়ে গিয়েছিল সেখানে রাজপুত্র জয়সিংহ সেখানে দুইজনে মিলে যুদ্ধের আয়োজন করতে ব্যস্ত যার ফলে সেখানে গেলে মুসলিম বাহিনী সাথে পিতা এবং পুত্র উভয়ের সাক্ষাৎ লাভ করতে পারবে এবং উভয়কেই একটি উচিত শিক্ষা প্রদান করতে পারবে তো হাজার এলেন নিরুন্দুর্গে এবং সেখানে এসে তিনি যুদ্ধের প্রস্তুতি এবং এই একটা নতুন অসুবিধা দেখা মুসলিম বাহিনীদের সেটা হচ্ছে যে আমরা অতিক্রম করতে চাই সিন্ধু নদ হতে হলে স্বাভাবিকভাবে একটা বড় বাহিনী যখন তারা নদী পার হবে অনেকগুলো নৌযান দরকার নৌকা দরকার কিন্তু সেই নৌকা আমরা কোথায় পাবো এবং আরেকটি সমস্যা দেখা গেল যে দীর্ঘদিন ধরে তারা একটি ভিন্ন দেশে আসার কারণে পরিবেশের সঙ্গে তারা অভ্যস্ত না হওয়ার কারণে কাঁচা শাকসবজি পাচ্ছিলেন না আর কাঁচা শাকসবজি না খাওয়ার ফলে স্কারভি রোগ দেখা দিল যার ফলে দেখতে পাই যে সেই ভিন্ন একটি পরিবেশে আরবের আবহাওয়া থেকে ভিন্ন হওয়ার কারণে এই সিন্ধুর আবহায় আরবদের ঘোড়াগুলো আক্রান্ত হলো এবং বেশ কিছু ঘোড়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল ফলে নিজেদের মধ্যে একটি দুর্বলতা সৃষ্টি হলো এই অসুবিধার কারণে মোহাম্মুদ বিন কাশিম তিনি কিছুটা দীঘাগ্রস্ত হলেও অভিযান থেকে কিন্তু তিনি পিছোপা হলেন না এবং তিনি নৌকা না পাওয়ার কারণে নিজেই হুকুম দিলেন যে তোমরা নিজেরা এবার নৌকা তৈরি করো আমরা এই নৌ সিন্ধু নদ পার হয়ে হাজ বিন ইউসুফের আদেশ মান্য করে সেই কৌশল গ্রহণ করে আমরা রাজা দাহিরকে আক্রমণ করব এদিকে বিন ইউসুফের কাছে হলো আমাদের অধিকাংশে আক্রান্ত কাঁচা শাকসবজির অভাবে এবং অনেকগুলো ঘোরা আক্রান্ত হয়েছে এই অবস্থায় খবর পেয়ে তিনি সাহায্য পাঠালেন এবং অতিরিক্ত দুই হাজার ঘোরা পাঠালেন অতিরিক্ত দুই হাজার ঘোরা পাঠালেন এবং সৈন্যদের জন্য পাঠালেন প্রচুর পরিমাণে ভিনেগার বা সিরকা তো সিরকা পাঠানোর কারণ ছিল যে তারা মনে করতেন আরব আরবরা যে সিরকা খেলে স্কারভি রোগ সেরে যায় এবং আরবরা বিশ্বাস করতেন যে এর মাধ্যমে তাদের আবার পুনরায় স্বাস্থ্য ফিরে আসবে এবং বাস্তবে সেটাই হল কিছুদিনের মধ্যেই আরব সৈন্যদের আবার স্বাভাবিক তারা সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারলেন এবং তাদের স্বাস্থ্য ফিরে এলো এর মধ্যে অনেকগুলো নৌকাও তারা তৈরি করে ফেলেছেন অর্থাৎ এবারে শুধুমাত্র সেই চূড়ান্ত অভিধানের দিকে তারা যাত্রা করবেন এবং সাতশো বারো খ্রিস্টাব্দে জুন মাসে জুন মাসের একটি দিনে আরব সৈন্যরা এবার সিন্ধু নদের পাড়ে এসে তারা বাহিনী নিয়ে জমা হলেন নদী পার হয়ে ওই পারে যাওয়ার জন্য এবং ও পারে যাওয়ার আগে দাহিরের কাছে তাদেরকে সতর্ক করার জন্য হিন্দু রাজা দাহির সিন্ধুর এই পারে এসে যুদ্ধ করতে চান কিনা সেটা জানানোর জন্য দুধ পাঠানো হলো এবং তিনি এ পারে না এলে আরব সৈন্যরাই ওই পারে যাবেন সেই যাওয়ার সুযোগ যাতে করে দেন রাজা সেটাও তাকে বলে পাঠানো হলো এবং দুধের মধ্যে একজন ছিল দেবুলের ব্রাহ্মণ সেই দেবুল দুর্গ যা প্রথমে বিজয় করা হয়েছিল সেই মন্দিরের একজন ব্রাহ্মণ ছিল দূত কিন্তু দেবল যুদ্ধের পর সেই ইসলাম সম্পর্কে জানার কারণে নিজে ইসলাম সম্পর্কে জানার কারণে ইসলামের সম্পর্কে ইসলামের আলো লাভ করার কারণে সে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়েছে সেই পূর্বের ব্রাহ্মণ এবং বর্তমানে মুসলিম ব্যক্তিটিকে সিন্ধু অঞ্চলে যেহেতু সে ছিল তাকে এবার দূত হিসাবে পাঠানো হল সিন্ধু রাজা তাহিরের কাছে তো খবর পেয়ে রাজা মুসলিম দূতদেরকে নিজের দরবারে গ্রহণ করলেন এবং তারা সরাসরি দরবারে ঢুকে নিজেদের রীতি অনুযায়ী রাজাকে অভিবাদন জানালেন নিজেদের রীতি অনুযায়ী এখন নিজেদের পরিচয়টা কি তারা পূর্বে ছিলেন সিন্দুর অঞ্চলের অধিবাসী পূর্বে তাদের পরিচয় ছিল ব্রাহ্মণ কিন্তু বর্তমানে তাদের পরিচয় হচ্ছে তারা মুসলিম এবং তাদের নিজেদের রীতি হচ্ছে ইসলামের রীতি যা ব্রাহ্মণদের রীতি অনুসারে নয় অর্থাৎ এবারে তারা ইসলামের রীতি অনুসারে রাজাকে অভিবাদন জানালেন তো হিন্দু রাজা দাহিরের নিয়ম ছিল যে দরবারে কেউ গেলে রাজাকে অভিবাদন করতে হবে সিজদার মতো করে অর্থাৎ মাটিতে মাথা ঠেকিয়ে এরপরে রাজাকে সম্মান দেখাতে হবে তো রাজা দাহির তার দরবারে আজ প্রথম একটি অন্যরকম ঘটনা দেখলেন সেই তির দিনে চলে আসে নিয়মের ব্যতিক্রম এবারে যে দুর্গে যেই দুধসমূহ তার দরবারে এসেছেন তারা কেউ আর মাটিতে মাথা ঠেকিয়ে তাকে সম্মান জানালেন না এবং সেই অহংকারী অত্যাচারী রাজা দাহির মনে মনে ক্রুদ্ধ এবং ভয়ানক রেগে গেল বিশেষ করে রাখলো সেই ব্রাহ্মণের উপর এবং রেগে গিয়ে বলে উঠলো যে রাজসভার চিরকালের রীতি কি তুমি ভুলে গেছো জানো না এর শাস্তি কি তুমি গণ্ডমূর্খ ব্রাহ্মণ তো ন মুসলিম জবাব দিল যে আপনি শুনে খুশি হবেন আমি এবার মুসলিম হয়েছি ইসলাম গ্রহণ করেছি এবং আমি এক আল্লাহ ছাড়া আর কারো কাছে এখন মাথা নোয়াতে পারছি না এটাই আমার ইসলামের শিক্ষা এক আল্লাহ ছাড়া আর কারো নিকটে এই মাথা এখন নত হয় না তো রাজা মনে করেছিলেন যে লোকটা এখনই এবার তার কাছে এসে ক্ষমা চাইবে কিন্তু সে ক্ষমা নাচে উল্টো আরো তার অবস্থানের দৃঢ়তা প্রদর্শন করতে লাগলো যার ফলে রাজা আরো উত্তেজিত হয়ে গেল এবং চটে গিয়ে বলে উঠলো জেনে রেখো ব্রাহ্মণ তুমি যদি একজন দূত না হতে বিপক্ষ দলের পাঠানো দূত না হতে তাহলে এতক্ষণে তোমার কাটা মাথাটা মাটিতে গড়াগড়ি খেত তো সেই পূর্বের ব্রাহ্মণ এবং বর্তমানে মুসলিম সে তখন কি বলল সে বলল যে আপনি একটি ছোট ভুল করেছেন আমি একজন বিপক্ষ বাহিনীর দূত হিসেবে এসেছি এ কারণে আপনি আমাকে হত্যা করেননি এই কথাটি সঠিক নয় দূত না হলে নয় মুসলিম না হয়ে আর অন্য কেউ হলে আপনি তার মাথা কাটতে পারতেন কিন্তু কোন মুসলিমই আপনার দরবারে এসে কখনো তার মাথা মাটিতে ঠেকিয়ে আপনাকে সেজা করবে না এবং কোনো মুসলিমকে আপনি এই কাজে বাধ্য করতে পারবেন না একজন মুসলিম কখনো এইভাবে আপনাকে মাটিতে অভিবাদন জানাবে না তো দাহির এই কথার কোনো জবাব দিতে পারলেন না এবং সত্যিই তাই কারণ সে অন্যান্য তার নিজের দেশে অঞ্চলের লোকদেরকে এভাবে সম্মান জানাতে বাধ্য করতে পারত কিন্তু যে একজন মুসলিমের মাথা দৈনিক পাঁচবার আল্লাহ নিকট নত হয়ে থাকে সেই মাথা একজন সাধারণ মানুষের কাছে নত হবে এটা অসম্ভব কোন মুসলিমই এভাবে তাকে অভিবাদন না ফলে রাজা দাহির দরবারে অপমানিত এবং হতভম্ব হয়ে বসে থাকলো সে কোনো জবাব দিতে পারল না শুধুমাত্র ভেতরে ভেতরে সে ক্রুদ্ধ এবং রাগে ফুলতে লাগলো এবং এরপর ভাবতে লাগলো যে মুহম্মদ বিন কাছে কি খবর তিনি পাঠাবেন কারণ মুহম্মদ বিন কাশেম তিনি প্রস্তাব যে আমরা কি এই পারে অবস্থান করবো আপনি এসে আমাদের সাথে যুদ্ধ করবেন নাকি আমাদেরকে আসার ব্যবস্থা করে দেবেন আমরা আপনার এলাকায় এসে যুদ্ধ করব অর্থাৎ এখন যদি রাজা সে তাদের সাথে সিন্ধু নদ অতিক্রম করে না আসে মূলত এটা তার কাপুর কাপুরিসিতর একটা পরিচয়ক হবে এবং নৈতিক বিজয় বা মোরাল ভিক্ট্রি মোহাম্মদ বিন কাসিমের কাছেই থাকবে যে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই স্থানে এসে যুদ্ধ করতে কিন্তু তারা সেই নদ অতিক্রম করার সাহস দেখাতে পারেনি এবং যখন মুসলিম সৈন্যরাই সেই সিন্ধু নদ পার হয়ে তাদের অঞ্চলে প্রবেশ করবেন নৈতিকভাবে মুসলিমদের মনোবল থাকবে চাঙ্গা এবং সিন্ধুর অঞ্চলের অধিবাসীদের তাদের মনোভাবটা থাকবে অনেকটা রক্ষণাত্মক যার ফলে যুদ্ধের ক্ষেত্রে এই বিষয়গুলো মানসিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় এবং এ কারণে আহ মোহাম্মদ বিন কাশিমের ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করবেন এই বিষয়ে তারা মন্ত্রীদের কাছে মতামত নিলেন রাজা কিন্তু তারা কেউই এই বিষয়ে একমত হতে পারলেন না কারণ দুটি বিষয় তাদের জন্য বিপক্ষে যাচ্ছে তো একদল বললেন যে আরবদের নদীর এবারে কিছু দিয়ে আসতে দেওয়া যাবে না এটা সম্ভব নয় তারা এসে নদীর পূর্ব পারে একবার ফেলতে পারলে কোনদিন আর তাদেরকে এই সিন্ধু অঞ্চল থেকে তাড়ানো সম্ভব হবে না সেটা অতিক্রম করে যদি তারা আসে আসুক আমরাই তাদেরকে এখানে আসতে দেওয়ার সুযোগ করে দেওয়াটা মূলত একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে এবং তারা এই অঞ্চলে এসে যুদ্ধ করে কর্তৃত্ব স্থাপন করবে কিন্তু আরেক বল বললো যে না নদী পার হয়ে তারা চলে আসুক আমরা বাধা দেবো না নদী পার হয়ে তারা চলে আসুক কিন্তু এপারে চলে আসার মাধ্যমে আরব সৈনিকেরা মুসলিম সৈনিকেরা তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে যাবে কিভাবে কারণ যখন তারা সামনে আসতে যাবে তখন দেখবে যে আমাদের সৈন্যরা তাদেরকে প্রতিরোধ করছে সেখানে তাদের সামনে মৃত্যু এবং যখন তারা পেছনে ফিরে পালিয়ে যেতে থাকবে তখন দেখবে পেছনে হচ্ছে নদী হয়তো তারা নদীতে ডুবে মরবে অথবা আমাদের সামনে তরবরি একাতে মরবে তো উভয় মতামতটাই খুবই সংকটপূর্ণ এবং কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই বিষয়ে রাজা দুই তরফের মতামত চিন্তা করে দিতে লাগলেন অবশেষে মন করলেন যে তোমরা সেনাপতিকে গিয়ে বলো আমরাই নদী পার হয়ে ওপারে যেতে রাজি নই বরঞ্চ তো রাজা দুই তরফের মতামতটাকেই চিন্তা করে দেখলেন তো আমরা শুরুতেই বলেছিলাম যে উভয় প্রস্তাবই ছিল মুসলিমদের পক্ষ থেকে যেটা এসেছিল হিন্দুদের জন্য দুইটা ছিল তাদের জন্য কঠিন অর্থাৎ নদী অতিরকম করে ওই পারে যাওয়াটা তাদের জন্য ক্ষতিকারণ হতে পারত এবং এই পারে অবস্থান করাটাও তাদের জন্য একটা নৈতিক পরাজয় বলে আমরা উপস্থাপন করেছি ফলে কোন প্রস্তাবে সিন্ধু রাজা সে রাজি হতে পারল না এবং যখন তাদের সাথে পরামর্শ করলো তখনও সে বলল যে আমরা নদী পার হয়ে ওই পারেও যেতে রাজি নই আবার তোমাদেরকেও এই পারে আসতে দিতে রাজি নই অর্থাৎ যে যার অবস্থানে থাকে থাকুক একটা অবরোধপূর্ণ অবস্থা এর মধ্যে দেখা যায় যে আরব সৈন্যরা কি করতে পারে এই ধরনের একটা ব্যবস্থা তারা গ্রহণ করলেন তো আরব সৈন্যরা সিন্ধু দেশে পৌঁছানোর পর সেখানে দাহির ব্যস্ত ছিলেন তাদেরকে তার আবার আয়োজন করার জন্য শক্তি সংগ্রহ করার জন্য এবং মুহম্মদ বিন কাসিম যখন অকল্পনীয় সময় একের পর এক শহর বিজয় করতে লাগলেন খুব দ্রুত এটা এতটা দ্রুত তারা কখনই চিন্তা করেনি যে এত দ্রুত মুহাম্মদ বিন কাসিম এই সমস্ত দুর্গ বাধা অতিক্রম করে আহ হায়দ্রাবাদ তারপর সেহওয়ান এরপর জাঠ অঞ্চল জাটদের নগর কাকা সেখানকার শাসক তাদের দলে যোগ দেবে এতগুলো বিষয় কখনই তারা হিসাবে ধরেনি যার ফলে অকল্পনীয় দ্রুততার সঙ্গে মোহাম্মদ বিন কাশিম সে সিন্ধু নদের তীরে চলে আসতেন এবং যদিও আরবদের সৈন্য সংখ্যা ছিল খুবই কম বা সিন্ধুরাজা তাদের অসাধারণ সমস্ত হস্তি বাহিনী ছিল ঘোরসভার বাহিনী ছিল এবং প্রচুর সৈন্য ছিল কিন্তু মনোবল চাঙ্গা ছিল আরবদের এবং নৈতিকভাবে সিন্ধু অঞ্চলের সৈনিকেরা তাদের শাসকেরা পরাজিত ছিল কারণ সত্য এবং মিথ্যার মধ্যে যে লড়াই এর মধ্যে কখনো তুলনা হতে পারে না সেখানে শক্তি যত বেশি থাকুক না কেন মিথ্যার পক্ষে শক্তি যত বেশি থাকুক না কেন নৈতিকভাবে তারা পরাজিত এবং ভীত কিন্তু সত্যের পক্ষে যারা লড়াই করছে তারা নৈতিকভাবে যত দুর্বল শক্তির বিচারে বাহ্যিক শক্তির বিচারে সৈন্য সংখ্যা অস্ত্রের বিচারে যত দুর্বলই তারা হোক না কেন তারা মানসিকভাবে জানেন যে তারাই হচ্ছেন হকের পথে এবং সত্যের পথে ফলে যাদের হারানোর কিছু নেই পুরো বিষয়টাই তারা বিজয়ী এর ফলে রাজা দাহির তিনি ভয় পেতে লাগলেন যে আরবরা ইতিমধ্যে এই সমস্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এবং রাজা দাহিরের সেই বিয়াল্লিশ বছরের শাসনের শেষ বছর ৭১২ বারো খ্রিস্টাব্দে খুব কম সংখ্যক লোকই সুখী ছিল এই কারণে যে সমস্ত অঞ্চলে মুসলিমরা তাদের স্বাভাবিক উদারতা নিয়ে সেখানে প্রবেশ করেছে প্রত্যেকটি অঞ্চলে অসংখ্য লোকে তারা সমর্থন পেয়েছে তো এই ভয়েই দাহিরকে স্বাভাবিক অবস্থার থেকে অনেক বেশি সৈন্য সংগ্রহ করতে হল এবং সেই সাথে সংগ্রহ করতে হলো অসংখ্য হাতি এবং ঘোড়া তো সেই সংখ্যা যদি আমরা উল্লেখ করি আপনারা বুঝতে পারবেন যে কত বিশাল পরিমাণ সৈন্য রাজা দাহিরের পক্ষে ছিল তো দাহিরের ঘোরার সংখ্যা শুধুমাত্র ঘোড়া ঘোরার সংখ্যা দাঁড়ালো পঞ্চাশ হাজার তো কাজেই বুঝতে পারছেন যে হাতি যখন আপনি যোগ করবেন সৈন্যদের সংখ্যা যোগ করবেন তখন এই নাম্বার কত বড় একটা আকার ধারণ করবে তো সমস্ত আয়োজন সম্পূর্ণ হয়ে গেলে রাজা দাহির ব্রাহ্মণাবাদ ছেড়ে যাওয়ার দিকে অগ্রসর হতে লাগলেন অর্থাৎ তিনি নিজেই পিছিয়ে হতে লাগলেন তো নৌকা ছাড়া সিন্ধু নথ এদিকে মোহাম্মদ বিন কাসিম এবং মুসলিমরা কিভাবে পার হবেন সেটা ছিল তাদের মধ্যে একটা চিন্তার বিষয় তো এর মধ্যে কিছু সময় পাওয়া পাওয়া গেল যার কারণে তারা নৌকা তৈরি করতে পারলেন তো এবার নৌকা বোঝাই হয়ে দলে দলে ওই পারে যাওয়ার পালা কিন্তু ঠিক সেই সময় হাজ বিন ইউসুফ একটি নতুন পরামর্শ দিলেন এবং সেই পরামর্শ অনুসারে মোহাম্মদ বিন কাশিম নতুন আর একটি রণকৌশল গ্রহণ করলেন সেটা হলো যে নৌকা দিয়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে পার হওয়ার থেকে সমস্ত নৌকাগুলো একসাথে সারিবদ্ধ করে একটি সেতু তৈরি করো একটি বেইলি ব্রিজের মতো তারা তৈরি করলো এবং সেই সেতু দিয়ে সমস্ত বাহিনী এই পার থেকে ওই পারে গিয়ে যেন একটা রাস্তার মতো তারা সে পার হয়ে ওপারে গেল এবং সেতুতে করে প্রথম যে বাহিনী উঠেছিল তারা ছিল গোলন্দাজ বাহিনী এবং সেখানে আগে থেকেই দাহিরের সৈন্যরা ওই পারে দাঁড়িয়েছিল তৈরি হয়ে আরব সৈন্যরা পারের কাছাকাছি যাওয়ার সাথে সাথেই তারা সহসা তাদের উপর আক্রমণ করে বসল এবং এই আরবরাও তৈরি হয়েছিল যার ফলে প্রথম তারা তাদের গোলন্দাজ বাহিনীকে তাদের কাছে পাঠিয়েছে যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে যার ফলে আরবরা প্রথম পাঠালো তাদের গোলন্দাজ বাহিনীকে তারা অনায়াসে হিন্দু সৈন্যদেরকে আক্রমণ করে পিঠে হটিয়ে দিল এবং সেখানে এসে বাকি আরব সৈন্যরাও মুসলিম সৈন্যরাও সেখানে অবস্থান করলেন এবং কিছুক্ষণ পরে সেই সিন্ধু নদের তীরে হিন্দুদের আর একজনকে খুঁজে পাওয়া গেল না, অর্থাৎ প্রাথমিক প্রতিরোধ সেখানে মোহাম্মদ বিন কাশিম এবং মুসলিমরা খুব সহজেই বিজয় লাভ করলেন কিন্তু মূল ঘাটিতে আমরা বলেছিলাম যে সিন্ধু রাজা দাহির তিনি ব্রাহ্মণাবাদ ছেড়ে তার বাহিনী নিয়ে পিছু হটে চলে গেছেন সেখানে এবার যাওয়ার পালা তো সিন্ধু তীর ছেড়ে একটু দূরে ছিল রাওয়ার সেখানে রাজা দাহিরের শিবির সেখানে তিনি শিবির স্থাপন করেছেন তো মুহম্মদ বিন কাশিম সেই বাহিনী সহ মুসলিমদেরকে সহ রাওয়ারে গিয়ে হাজির হলেন এবং তখন দেখা গেল সেই হিন্দু সৈন্যদের সংখ্যা হবে মুসলিম সৈন্যদের কমপক্ষে পাঁচ গুণ কমপক্ষে পাঁচ গুণ এবং তার উপর মুসলিম সৈন্যরা এসেছে একটি বিদেশে অপরিচিত ভূমিতে যুদ্ধ করতে আর হিন্দু করছে নিজেদের পরিচিত অবস্থান এবং আবহাওয়াতে পরও হিন্দু সৈনিকদের মধ্যে যেন একটি অজানা ভয় এবং তাদের চোখে মুখে আর মুসলিম সৈনিকদের চোখে মুখে বিজয়ের আনন্দ বিজয় হয়তো মৃত্যু শহীদ শাহাদাত কিংবা যুদ্ধে বিজয় লাভ করা যুদ্ধে বিজয়ী হলে গাজী হয়তো শহীদ নলে। সেখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল সেটা হচ্ছে যে উভয় বাহিনী কেউ কাউকে আক্রমণ না করে সামনাসামনি দাঁড়িয়ে রইল এবং মুসলিমদের যুদ্ধের কৌশলে এটাই ছিল যে মুসলিমরা বিপক্ষ দল আক্রমণ না করা পর্যন্ত তারা অনেক ক্ষেত্রে হিন্দু সৈনিকদের ক্ষেত্রে তারা যেহেতু মানসিক ভাবে একটি পরাজিত অবস্থায় ছিল আতঙ্কিত অবস্থায় ছিল তারা দ্বিধাগ্রস্ত অবস্থায় পাঁচ গুণের থেকেও কম তাদের সামনে স্থির দাঁড়িয়ে রয়েছেন এবং এই অবস্থায় রাজা দাহিদ তিনি দেখলেন যে যতদিন যাবে এভাবে যুদ্ধ না করে বিপক্ষ সৈন্যের বাহিনীর সামনে নিজের সৈনিকদের নিয়ে অবস্থান করা যতদিন যাবে সৈনিকদের মনোবল ততই কমে আসবে এবং দেশের লোকেরা মনে করবে যে এতদিন ধরে যুদ্ধের আয়োজন নিয়ে এত বড় বাহিনী নিয়ে তিনি কি কারণে আক্রমণ করতে ভয় পাচ্ছেন কেন তিনি সাহস করছেন না ফলে আর দেরি নয় এখনই আক্রমণ করতে হবে এভাবে কয়েকদিন আহ অবস্থানের পর সাতশো বারো খ্রিস্টাব্দীর জুন ২০ জুন তারিখে রাজা দাহির তার হাতির পিঠে চড়ে আরব সৈন্যদেরকে আক্রমণ করতে উদ্ধত হলেন এবং মোহাম্মদিন কাসিম তিনি জানতেন এখনই শুরু হবে এই অঞ্চলের অভিযানের আসল যুদ্ধ প্রকৃত সেই ভয়ঙ্কর থেকে ইরান থেকে পারস্য থেকে সৈন্য সংগ্রহ করে সিন্ধু অঞ্চলে এসেছেন এবং এমনকি তিনি বিস্তারিত যুদ্ধ পরিকল্পনা গ্রহণ করেন যে তিনি যদি যুদ্ধে শহীদ হয়ে যান তাহলে পরবর্তীতে কে হবে সেনানায়ক সেটাও তিনি আগে থেকে ঠিক করে রাখলেন অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে পূর্ণ যুদ্ধের জন্য এখন দুইটি বাহিনী তৈরি সামান্য একজন পদাধিক থেকে সেনাপতি পর্যন্ত সবাই মরণপন যুদ্ধের জন্য তৈরি একমাত্র আলোচনা তাদের উপর আস্থা করে তারা এই যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন দাহির ভাবছিলেন যে সৈন্য সংখ্যার বলেই হয়তো তিনি আরবদেরকে ধ্বংস করে দিতে পারবেন তাদের মনোবলকে ধ্বংস করে দিতে পারবেন তাদেরকে পরাজিত করতে পারবেন তাছাড়া আরেকটি অতিরিক্ত সুবিধা সিন্ধুর রাজা দাহিরের ছিল সেটা আরবদের ছিল না সেটা হচ্ছিল যে তার বাহিনীতে অসংখ্য হাতি ছিল যেটা আরবদের ছিল না এবং আরবরা প্রথমবার যখন দ্বিতীয়বারে যখন অভিযান পরিচালনা করেছিল সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে মূল উদ্দেশ্যটি ছিল হিন্দুর জলদর্শুদেরকে দমন করা কিন্তু যখন রাজ দরবারের বাহিনীরা এসে সেই আরবদের মুসলিমদেরকে আক্রমণ করছিল তখন যুদ্ধে একটি মারাত্মকাগারের ধারণ করলো এবং পরবর্তীতে মুসলিমরা প্রায় বিজয়ের দ্বারপান্তে পৌঁছে গিয়েছিলেন কিন্তু এই হাতিগুলোকে দেখে আরবদের ঘোড়াগুলো তারা ভয়ে বিচলিত হয়ে ওঠে এবং পলায়ন করতে শুরু করে তখন ঘোড়াগুলো কেন নিয়ন্ত্রণ করে রাখা যায়নি এবং তারা অভিযানে বিজয় লাভ করেন এবং এটা ছিল তৃতীয় সিন্ধু অভিযানের সাথে যুদ্ধ করতে এসেছেন এবারেও সিন্ধুর রাজা দাহিরের আশা ছিল এই হাতিগুলোকে আরবদের বিরুদ্ধে ব্যবহার করতে পারলে তারা সহজেই বিজয় লাভ করতে পারবেন কারণ হাতি তারা দেখেনি হাতির যুদ্ধে তারা অভ্যস্ত নয় কিন্তু এদিক থেকে একটি বিষয় সেটা হচ্ছে যে একজন মুমিন একজন মুসলিম কখনোই একই গর্ত থেকে একাধিকবার দংশনের শিকার হয় না একই গর্ত থেকে দুইবার দংশনের শিকার হয় না বারবার প্রতারণার শিকার হয় না একজন মুমিনের পরিযোগ হচ্ছে এটাই এবং যার ফলে আগের যুদ্ধের সেই অভিজ্ঞতা থেকে মুসলিমরা শিক্ষা গ্রহণ করেছে এবং হাতির কবল থেকে কিভাবে তারা রক্ষা পাবে সেই উপায়টিও তারা বের করেছে ফলে তারা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ক্যারোসিন তেলের সাথে অন্যান্য বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে একটি অস্ত্রক তৈরি করে রেখেছিল গোপন অস্ত্র যা সম্পর্কে সিন্দুর রাজা দাহির কিংবা তার হস্তি বাহিনীর কোন ধারণা ছিল না এবং সেই অস্ত্রটি যখন একটি তুলোতে ভিজিয়ে সেই ভেজা তুলো তীরের মাথায় লাগিয়ে ছুড়ে দেওয়া হতো যখনই সেটা কোন টার্গেটে হিট করত সেই সময়ে সেই টার্গেটটাতে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়ে যেত তো এই অস্ত্রটি আরবরা গোপন করে রেখেছিল এবং যখন হস্তি বাহিনীর সামনে মুসলিমদের যুদ্ধ শুরু হয়ে গেল তখন সেই হস্তি বাহিনী লক্ষ্য করে এই তীরগুলোকে ছুড়ে মারা হলো ফলে একটা ভারী মজার ব্যবহার ঘটল কয়েকবার চেষ্টার পরে দেখা গেল যে একটা রাজা দাহিরের গেলের হাওদায় যে হাউদা ছিল সেখানে গিয়ে অগ্নিকাণ্ড সৃষ্টি হয়ে গেল এবং দেখতে দেখতে হাতির সারা গায়ে আগুন ছড়িয়ে গেল তখন হাতিটি নিজের প্রাণ বাঁচানোর জন্য পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে সিন্ধু নদের দিকে দৌড় দিল এবং প্রাণপণের শক্তিতে সে ছুটতে লাগলো নদী লক্ষ্য করে তো এদিকে মুসলিমরা অন্যান্য যুদ্ধের দিকে অন্যান্য হাতির দিকে তারা আক্রমণ করছে এবং তাদের এই আগুনের মারছে বেশ কিছু হাতির গায়ে আগুন লেগে গেল ফলে সমস্ত ময়দানে এই সমস্ত হাতিগুলো মতো শুরু করে দিল লড়াইয়ের ময়দানে একটি ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়লো কারণ তাদের সবচেয়ে বড় অস্ত্র নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং হাতিগুলো উন্মত্ত অবস্থায় এই দিকে সেদিকে ছুড়াছুরি করতে লাগছে এবং হিন্দু এবং মুসলিম সৈনিকদের মধ্যে যে হাতিদের বরায়ের কারণে তাদের যে একটি গৌরব ছিল হিন্দু সৈনিকদের সেটা মুহূর্তের মধ্যেই অবসান ঘটে গেল গেলা দাহিরের হাতি ততক্ষণ ইতিমধ্যে নদীতে গিয়ে নেমেছে দুই তিনজন মাহুত মিলে সেই হাতিকে অতি কষ্টে তীরে ফিরিয়ে আনলো আবার এদিকে যুদ্ধ শুরু হলো এর মধ্যে রাজা দাহির এবারে সত্যিকারে মানে ক্রুদ্ধ এবং আতঙ্কিত অবস্থায় হয়ে উঠলেন এবং আহ চূড়ান্ত ভাবে যুদ্ধ করার জন্য অস্ত্র ধারণ করলেন এবং তার দেখা দেখি। হিন্দু সৈনিকেরও সাহস ফিরে পেল ধারণ করল এবং নেতার উপর নির্ভর করে যুদ্ধ করেন না এবং মুসলিমদের একজন নেতা যদি শহীদ হন সেই আনন্দ বিজয়ের আনন্দ বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ে এবং সেটা তাদেরকে আরও নতুনভাবে অনুপ্রাণিত করে অর্থাৎ মুসলিমদের সেতা শহীদ হওয়ার পরবর্তীতে তিনি কে নেতা হবেন সেটাও আগে থেকে ঠিক করা থাকে কারণ প্রত্যেকে এই বিষয়টাই কামনা করেন যে আমি যেন এই যুদ্ধে হক এবং বাতিলের মধ্যে এই আমি যেন শহীদ হই আলোচনা কাছে যেন আমি শহীদ হিসেবে হতে পারি এবং অপরদিকে উপহারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যখনই তাদের নেতা ব্যক্তিটি যুদ্ধের ময়দানে নিহত হয়ে যান তখন তাদের সমস্ত মনোবল ভেঙে পড়ে এবং তারা যুদ্ধ করার আর কোন নৈতিক কারণ খুঁজে পায় না কি কারণে তারা যুদ্ধ করবে যার ফলে আরবদের মুসলিমদের বরাবরই একটি আহ সতর্ক দৃষ্টি ছিল রাজা দাহিরের উপর তাকে কিভাবে প্রথমে খতম করে দেওয়া যায় হঠাৎ করে একটা তীর এসে তার গায়ে বিধল ফলে তিনি হাওদা থেকে পরে গেলেন রাজা দাহির হাতির উপরে বসে থাকা সেই থেকে একেবারে পরে গেলেন এবং পরে তিনি আরেকটা ঘোরার পিঠে উঠলেন তো এবারে আগের মতো আবার যুদ্ধ শুরু হলো এদিকে আগের যুগে যখন যুদ্ধ হতো তখন সারাদিন যুদ্ধ চলত এবং সন্ধ্যা ঘনিয়ে আসলে যুদ্ধবিরতি ঘটতো কারণ রাতের বেলা তখন অন্ধকারে যুদ্ধ করার ব্যবস্থা ছিল না তো এদিকে যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে সূর্য দূরটি শুরু করেছে তো সময়ে একজন আরব একজন হিন্দু সৈনিককে হিন্দু ঘরোসরকে তোর দিয়ে আঘাত করে দুই টুকরা করে ফেললো কিন্তু সে তখন বুঝতেও পারেনি যে কাকে সে হত্যা করেছে কিন্তু ওইদিকে হিন্দু সৈনিকরা বুঝতে পারলো যে রাজা দাহির একজন আরব সৈনিকের হাতে নিহত হয়ে গেছে এবং মুসলিমরা জানতো না যে তারা কোন সাধারণ সৈনিককে হত্যা করেছে নাকি রাজা দাহিরকে হত্যা করেছে কারণ ততক্ষণে অন্ধকার ঘুনিয়ে এসেছে তো কিন্তু হিন্দু সৈনিকরা বিষয়টা বুঝতে পেরে তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করল। অজিবুল্লিন শৈতী ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুল্লাহ ওসলাতাম আল সঈদিনা আমরা আলোচনা করছিলাম মোহাম্মদ বিন কাশীমের সেই বিখ্যাত সিন্ধু অভিযানের ঘটনাটি যার মাধ্যমে তিনি পাক ভারত এই বিস্তৃত অঞ্চলটিকে এবং এই অঞ্চলের করাচি থেকে মুলতান পর্যন্ত অঞ্চলটিকে তিনি মুসলিম খিলাফতের অংশ করে নেন এবং এর মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ যে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে আসছিল এই এলাকার শাসকদের মাধ্যমে বিশেষত সিন্ধুর রাজা তাহির এবং তার পুত্র রাজপুত্র এবং তার আত্মীয় স্বজনদের মাধ্যমে তারা নির্যাতিত হয়ে আসছিল যার ফলে যখন মুসলিমরা এই অঞ্চলে আসলেন মানুষ স্বাভাবিকভাবেই একটি দখলদারী শক্তি হিসেবে না দেখে তাদেরকে দেখেছিলেন এমন একটি বাহিনী হিসেবে যারা তাদেরকে জুলুম থেকে মুক্ত করবেন একটি স্বাধীনতা প্রদানকারী বাহিনী হিসেবে দেখেছিলেন এবং যখন আমরা এই শব্দটি বর্তমানে ব্যবহার করি স্বাধীনতা এক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের দেশের প্রেক্ষাপটে একটি নির্দিষ্ট দিনকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি এবং এর পূর্বে যখন আমাদের অঞ্চলটি পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একত্রিত অবস্থায় ছিল তখন যখন ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে পাকিস্তান গঠিত হলো তখন আমরা নির্দিষ্ট আরেকটি দিনকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিলাম এবং এই দিবসগুলো শুধুমাত্র পরিবর্তন হচ্ছে অর্থাৎ মানুষ একটা নির্দিষ্ট সময় যুগ পার করার পর তারা বুঝতে পারছে যে আসলে যে স্বাধীনতা অর্জনের জন্য আমরা পরিশ্রম করেছিলাম নিজেদের রক্ত দিয়েছিলাম যুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতাটি আসলে আজও পর্যন্ত অর্জিত হয়নি যার কারণে কয়েক যুগ পর পরবর্তীতে আবার একটি যুদ্ধের প্রয়োজন হয় এবং সেই যুদ্ধের ফলে মানুষ নতুন করে একটি স্বপ্ন দেখে এবং একটি আদর্শকে গ্রহণ করে তারা চিন্তা করে এবার হয়তো তাদের মধ্যে স্বাধীনতা ফিরে পাওয়া যাবে যার ফলে এমনকি এত বছর পরেও বর্তমানে অনেক মানুষকে আমরা বলতে শুনি তারা বলছে যে যে কারণে যে স্বাধীনতা অর্জনের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতাটি আমরা আজও পাইনি এবং এরও পূর্বে ১৯৪৭ সাতচল্লিশে পূর্বে পূর্বে সাতচল্লিশে আরেকটি দিবস ছিল শুধুমাত্র এই দিবসগুলো পরিবর্তন হচ্ছে অর্থাৎ আমরা দেখতে পাই যে বর্তমানে একটি দিবসকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করছি তার পূর্বে আরেকটি দিবসকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিলাম এবং তার আগে আমাদের অঞ্চলের মানুষেরা বলতো যে সতেরোশো সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজ উদ্দ পরাজয়ের মাধ্যমে এই অঞ্চলের স্বাধীনতার সূর্যটি অস্ত গেল স্বাধীনতার সূর্যটি অস্ত গেল কিন্তু এর পূর্বে মানুষ কি বলতো স্বাধীনতার সূর্য অস্ত গেল সতেরোশো সালে অর্থাৎ এর পূর্বে এই অঞ্চলে স্বাধীনতা ছিল কিন্তু মূল বিষয়টি কি স্বাধীনতা বলতে কি এটা বোঝায় যে বিদেশি শক্তি যখন আমাদেরকে শাসন করছে তখন আমরা পরাধীন নাকি আমরা নিজেরাই যখন নিজেদেরকে শাসন করছি তখন আমরা স্বাধীন আমাদের দেশের লোক আমাদের একটি ভৌগোলিক অঞ্চলের লোক যখন আমাদেরকে শাসন করে তখন কি আমরা বলতে পারি যে আমরা স্বাধীন কিন্তু এই বিষয়টি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বর্তমানে যারা আমাদেরকে শাসন করছেন তাদের ক্ষেত্রেও আমরা বলছি যে আমাদের নিজেদের দেশের লোক হওয়ার সত্ত্বেও আমরা স্বাধীনতা পাইনি আমরা পরাধীন কিন্তু সতেরোশো সাতান্ন সালের পূর্বে আমরা দেখতে পাই মূল যে পার্থক্যটি মুসলিমরা এই অঞ্চলটিকে শাসন করেছিল এবং তারা শাসন করেছিল কুরআন এবং হাদিসের আলোকে কুরআন এবং হাদিসের আলোকে তারা দেশ রাষ্ট্র সমাজ এবং সমস্ত ব্যবস্থাকে তার পরিচালিত করেছিলেন এবং যার ফলে সমাজে মানুষের মধ্যে সাম্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল ইনসাফ প্রতিষ্ঠিত ছিল যার ফলে কখনোই মানুষদের মনে হয়নি যে তারা এখানে পরাধীন অবস্থায় জীবন জীবনযাপন করছেন এই পরাধীনতার কনসেপ্টে চলে আসলো যখন ব্রিটিশরা এখানে আমাদেরকে আমাদের এবং প্রভুত্বলো এরপর থেকে আমরা বিভিন্ন সময় যুদ্ধ এবং বিগ্রহের মাধ্যমে চেষ্টা করছিলাম সেই হারিয়ে দেওয়ার স্বাধীনতাকে ফিরে নিয়ে আসার জন্য কিন্তু এক্ষেত্রে মৌলিক একটি পার্থক্য হচ্ছে যে পূর্বে যে কারণে আমরা স্বাধীন ছিলাম সেটা ছিল রাষ্ট্র বা দেশ পরিচালনার একটি নীতি যে নীতিটা মানুষকে দমন করে রাখে না মানুষকে শোষণ করে না এবং মানুষকে মানুষের স্বাভাবিক প্রবৃতি অনুসারে মানুষের স্বাভাবিক চাহিদা অনুসারে মানুষ যেই বিষয়গুলোকে বৈধ মনে করে যে পদ্ধতিতে মানুষ স্বস্তি বোধ করে সেই পদ্ধতি হচ্ছে ইসলামের শিক্ষা কোরআন এবং হাদিস আল্লাহ সুমত মানুষকে মানুষের ফিতরাতের উপরে যে বিষয়গুলো মানুষকে পালন করা সহজ হবে সেইগুলো মানুষকে প্রদান করে সেগুলোর মাধ্যমে মানুষের বৈশিষ্ট্যকে সৃষ্টি করেছেন যার ফলে ইসলামের যে বিধি বিধিনিষেধগুলো সেগুলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তির সাথে খুব সহজেই মিলিয়ে যায় এবং এই নিয়মকানুনগুলো দিয়ে যখন দেশ এবং রাষ্ট্র একটি দেশ পরিচালিত হয় তখন মানুষ কখনোই এটা মনে করে না যে তারা পরাধীন বরং তারা অনুভব করে তারা স্বাধীনতা পেয়েছে এবং একই বিষয়টি আমরা দেখতে পাই যখন পাক ভারত উপহাদেশে মুসলিমরা শাসন করেছিল তখন কেউ বলতো না মুসলিমরা চলে যাওয়ার পর বা মুসলিমের ক্ষমতা যখন শেষ হয়ে গেল তখন কেউ বলতো না যে আমরা ব্রিটিশে স্বাধীনতা পেলাম বরং সবাই এই উল্টো কথা বলেছে যে মুসলিম শাসন শেষ হওয়ার মাধ্যমে আমরা এই পাক ভারত উপমহাদেশ পরাধীনতায় শিকলে বন্দী হলাম অর্থাৎ এই ঐতিহাসিক সত্যটিকে আসলে অস্বীকার করার কোন উপায় নেই এবং এটি হচ্ছে বর্তমানে বাস্তবতা এবং আমরা সেই সাড়ে বারোশ বছর পূর্বের অভিযানটির কথা আলোচনা করছিলাম যখন যুদ্ধের ময়দানে অবস্থা ভিন্ন রকম অনেক সৈন্য ইতিমধ্যে পালিয়ে গেছে বাকিরা পলায়ন করছে সেই অবস্থায় তাদেরই এক দলকে দিয়ে বাকি অবশিষ্ট হিন্দু সৈনিকদের এক দলকে দিয়ে রাজা লাশকে শনাক্ত করা হল এবং অবশিষ্ট হিন্দু সৈনিকদেরকে সেখানে বন্দী করা হলো এবং বাকি যারা ছিল রাজা দাহিরের ছেলে জয়সিংহ এবং অন্যান্য নেতৃবর্গ তারা পালিয়ে ব্রাহ্মণাবাদের ভিতরের দিকে চলে গেল তো এভাবে রাজা দাহিরের অবসান এবং মুহাম্মদ বিন কাসিম বিজয়ী বেশে রাওয়ারে গিয়ে প্রবেশ করলেন রাওয়ারে তিনি প্রবেশ করলেন যেখানে রাজা দাহিরের পূর্বে ঘাটি ছিল সেখানে তিনি প্রবেশ করলেন কিন্তু তিনি সেখানে যাওয়ার দাহিরের মৃত্যুর সংবাদ গিয়ে পৌঁছেছে এবং সেই সংবাদ টিপেবাদ টিপে রানীবাই আগুনে চিন্তায় আত্মহতি দিয়েছেন আত্মহত্যা করেছেন এবং রানীর ধারণা ছিল অন্যান্য যে সমস্ত যুদ্ধ হয় সেই সমস্ত যুদ্ধ থেকে তাদের ধারণা ছিল যে আরবরা এলে তাকে জোরপূর্বক তাদের ধর্ম মেনে নিতে বাধ্য করবে ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে কিন্তু এই নীতিটি ইসলামে নেই যে জোর করে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা সর্বত্র দিয়ে প্রদান করে সে আমাদের কর্তৃত্ব মেনে নেবে কিন্তু তাকে ধর্মান্তর করার জন্য কখনো জোর করা হয় না এই ভুল ধারণাটির কারণে রানী সে দিল এই আরবদের মধ্যে মুসলিমদের মধ্যে একটি দুঃখের সংবাদ হিসেবে মুসলিমরা গ্রহণ করলো এবং তাদের বিজয় আনন্দ যেন কিছুটা ম্লান হয়ে আসলো এবং এরপর মোহাম্মদ বিন কাশিম তিনি এলাকার সমস্ত লোকদেরকে ডেকে আশ্বস্ত করলেন অভয় দিলেন এবং সবার সাথে ভালো সদয় ব্যবহার করতে লাগলেন প্রায় সমস্ত সিন্ধু উপত্যকা বিজয় করে ফেললেন এখন তিনি অন্যান্য বিজেতাদের মতো ইচ্ছা করলেই সেই সিন্ধুর অধিবাসীদেরকে যা ইচ্ছা অত্যাচার করতে পারতেন কারণ সমস্ত কর্তৃত্ব এবং ক্ষমতা এখন সিন্ধুর বিজয়ী মোহাম্মদ বিন কাসিমের কাছে কিন্তু তিনি তাদের প্রতি কোন ধরনের নির্দয় ব্যবহার করলেন না যেটা ইসলামের কোন নীতি নয় এবং এই সময় হাজারও লিখে পাঠালেন যে সৈনিকদের সুখ সুবিধার জন্য ব্যবস্থা যা কিছু গ্রহণ করার প্রয়োজন ব্যবস্থা করো এবং দেশবাসীর কল্যাণের জন্য অর্থ ব্যয় করো কারণ মনে রেখো যে দেশবাসী বিশেষ করে যারা ব্যবসায়ী কারিগর মজুর শ্রেণী এরা যেই দেশে সুখী নয় সেই দেশটিও সুখী নয় এবং তাদের সুখের জন্য যথাসা সাধ্য চেষ্টা গ্রহণ করো তুমি শুধু মাটির দেশ নয় একটি ভূমি নয় দেশের মানুষের মনও তোমাকে বিজয়ী করতে হবে এবং হাজবিন ইউসুফ আরও লিখলেন যে কখনো ওয়াদার বরখেলাপ করবে না তাহলে তোমাকে লোকে আস্থা হারিয়ে ফেলবে এবং যখন তুমি ওয়াদা পালন করবে লোকে তোমাকে বিশ্বাস করবে ফলে তারা তোমার বর্ষতা স্বীকার করবে এবং যারা তোমার বর্ষতা স্বীকার করছে তাদের উপর তুমি সদয় থাকবে এবং তাদের মন বিজয় করতে চেষ্টা করবে মুহিন এই সমস্ত অমান্য করেননি আমিরের নির্দেশ একটিও তিনি অমান্য করেননি এবং রাওয়ার এই যুদ্ধে পরাজিত হয়ে হিন্দু সৈন্যরা পরবর্তীতে রাজা রাজার পুত্র জয়সিং সাথে ঘাটি স্থাপন করেছিল ব্রাহ্মণাবাদে এখন বর্তমানে যেখানে সিন্ধুর হায়দ্রাবাদ সেই স্থানেই ছিল ব্রাহ্মণাবাদ শাহজাদপুরে তহসিল নামে বর্তমান যে একটি স্থান রয়েছে ভারত সেখানে গেলে এখনো আমরা অতীতের ব্রাহ্মণাবাদের অনেক চিহ্ন দেখতে পাই তো সেই ব্রাহ্মণাবাদের জয়সিং এর সঙ্গে পুনরায় অবশিষ্ট যুদ্ধ হল মুসলিমদের কিন্তু সৈন্যদের সেই বিজয় যখন তারা একের পর এক ভূমি বিজয় করছেন এবং হিন্দু সৈনিকদের পরাজিত সেই মানসিকতা অর্থাৎ তারা প্রত্যাহার করছেন নিজেদেরকে একটি পর একটি যুদ্ধক্ষেত্র থেকে সেখানে আসলে যুদ্ধটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু ছিল না ফলে অতি সহজে মুসলিমরা বিজয় লাভ করল কিন্তু বিজয়ের পূর্বে যে কাজটি তারা গ্রহণ করেছিল অর্থাৎ হিন্দু সৈনিকেরা তারা শহরে নিজেদেরকে প্রত্যাহার করে নিলে এবং দুর্গের মাধ্যমে নিজেদেরকে আটকে দিল অর্থাৎ বাইরে থেকে মুসলিমদের সেই শহরে প্রবেশ করার আর কোন সুযোগ ছিল না সমস্ত দরজাগুলোকে তারা বন্ধ করে দিল ফলে মোহাম্মদ বিন কাসিমও তিনি শহর অবরোধ করার ঘোষণা দিলেন ফলে সেখানে আর কোন উপায়ন্তর না দেখে অবস্থা বেগতিক দেখে একটি রাতের বেলা রাজা দাহিরের পুত্র জয়সিংহ সেখান থেকে পালিয়ে গেল এবং ফলে সেই যুদ্ধে যেটা জয়সিংহের কারণে জয়সিংহের একগুইমের কারণে বাধ্য হয়ে যারা সেখানে যুদ্ধ করতে হল অন্যান্য স্থানে স্বাভাবিকভাবেই মুসলিমরা তারের বিজয় করেছিল অনেক ক্ষেত্রে তরাবরি ব্যবহার করা হয়নি তারা আত্মসমর্পণ করেছে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজা জাহিরের পুত্র জয়সিংহের একগুইমের কারণে এবং তার অহংকারের কারণে শেষ পর্যন্ত যুদ্ধ বা সংঘাত এড়ানো গেল না এবং কম করে হলেও সেই যুদ্ধে আট হাজার হিন্দু সৈনিকের প্রাণ ঘটলো। এবং শেষ পর্যন্ত মুসলিমরা ব্রাহ্মণাবাদ কেউ দখল করে নিল এবং আত্মসমর্পণ করলেন এবং মুহম্মদ বিন কাসিম তাদেরকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা প্রদান করতে এতটুকু কসর করলেন না এরপর মুসলিমদের আরও সামনে এগিয়ে যাওয়ার পালা অর্থাৎ সিন্ধুর প্রদেশ এখন বিজয় হয়ে গেছে পরবর্তীতে তারা সিন্ধুর যেই অঞ্চলে রাজা দাহিরের রাজধানী ছিল সে আরোরা বা আরো জয়ের দিকে অগ্রসর হলেন তো এখানকার শাসনভার ছিল দাহিরের আরেকজন ছেলে আহ তার উপর এবং তার নাম ছিল ফাফির তো ফাফিরের বিশ্বাস ছিল যে তার পিতা দাহির তখনও জীবিত অবস্থায় বেঁচে আছেন এবং হিন্দুস্থান গেছেন সৈন্য সংগ্রহ করতে সেই পুত্রটি তার রাজা দাহিরের মৃত্যু সংবাদে সে বিশ্বাস করেনি সে ধারণা করেছিল তার পিতা এখনো বেঁচে আছেন কিন্তু একদিন তার ভুল সত্যি ভাঙল এবং তিনি বুঝতে পারলেন যে রাজা দাহির রাওয়ারের যুদ্ধে সত্যি নিহত হয়েছেন প্রাণ হারিয়েছেন এবং তখন কোন উপায়ন্ত না দেখে এক তিনিও তার বড় ভাইয়ের মতো বড় ভাই জয়সিংহের মতো তিনিও সেখান থেকে পালিয়ে গেলেন ফলে আরবরা অনায়াসে বিনা বাধায় আরোর দখল করে ফেলল এবং আরোর দখলের পর অন্যান্য শহরের মতো আর ওরাও ছিল একটা বড় মন্দির এবং মন্দিরের ভেতরে কি আছে এই সমস্ত অভিযানের মূল ছিল যে মানুষকে মুক্ত করা এবং সেই কাজটি বাস্তবে ঘটেছিল যার ফলে বিভিন্ন স্থানে অধিবাসীরা তারা মুসলিমদেরকে সাদরে গ্রহণ করেছে এমনকি জয় তুলে তাদেরকে আপন করে নিয়েছে এমনকি নিজেদের শাসক অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তারা মুসলিমদের বাহিনী যোগদান করেছে এর মাধ্যমে অধিকাংশ জুজুম এবং অত্যাচার থেকে তারা মুক্তি লাভ করেছিল কিন্তু ইসলামের এই যুদ্ধটির আরও একটি উদ্দেশ্য ছিল যে মানুষকে সত্যিকারের সকল ধরনের মিথ্যা মাবুদ এবং আনুগত্য থেকে মুক্ত করে ইসলামে দাখিল করে নিয়ে আসা এবং তাদের সামনে ইসলামের আদর্শকে উপস্থাপন করা অর্থাৎ ইসলাম প্রচার এই সমস্ত অভিযানের সবচেয়ে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচারের মাধ্যমে যাবতীয় জুলুম এবং অত্যাচার অন্যায় এবং যত যত অবিচার আছে সমস্ত কিছু দূর করা সম্ভব কিন্তু এই সমস্ত অঞ্চলের অধিবাসীরা তারা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল তারা মূশ্রিক ছিল তো এই বিষয়টিকে কিভাবে তাদের কাছে সত্যিকার অর্থে ধরা যায় যে এই মূর্তি সমূহ কোনো কিছু করার ক্ষমতা রাখে না তাদেরকে আহত করে নয় বরঞ্চ তাদের সামনে এই সত্যটাকে উপস্থাপন কিভাবে করা যায় সেই বিষয়টা নিয়ে মোহাম্মদ বিন কাসিম সবসময় ভেবে চলেছিলেন তো সেই কারণে তিনি চিন্তা করলেন যে এই সমস্ত মন্দিরগুলো আমার পরিদর্শন করা দরকার এর মধ্যে কি আছে মোহাম্মদ বিন কাসিম একদিন দেখতে চাইলেন যে মন্দিরের ভিতরে কি আছে আমাকে দেখাও সেই কথাটি সেই অঞ্চলের অরোরের প্রধান পুরোহিত এবং তিনি সাদরে সমাদ মাঝখানে একটা বড় পাথরের মূর্তি ছিল এবং মূর্তিটাকে রাখা হয়েছে একটা ঘোড়ার উপর মূর্তি ঘোড়ার উপর রাখা হয়েছে তো সারা গায়ে তার ঝলমল করছে বিভিন্ন দামি দামি গয়না অলংকার সোনার গয়না এবং মূর্তির সামনে আহ ধর্ণা দিয়ে অসংখ্য ভক্ত এসে উপর হয়ে পড়ে থাকত তারা বিভিন্ন কিছু উৎসর্গ করত তাই দেখে মোহাম্মদ বিন কাসিমের মনে সত্যিকার ভাবেই খুব একটা দুঃখ অনুভব করলেন তিনি যে এখনো তো এরা জুলুম এবং অত্যাচার থেকে মুক্ত লাভ করতে পারেনি নিজেদের নকসিল করে জুলুম করছে এখনো মিথ্যা আতর্শকে আঁকড়ে ধরে রেখেছে পাথরকে মানুষ দেবতা মনে করে এভাবে ভক্তি করতে পারে সেটি নিজের না চোখে না দেখলে যেন মোহাম্মদ বিন কাসিম বিশ্বাস করতে পারতেন না তো মানুষগুলির মধ্যে তিনি মানে দুঃখবোধ অনুভব করলেও তিনি তাদের সরল বিশ্বাসে আঘাত দিলেন না তাদের সামনে সত্যটাকে সহজভাবে উপস্থাপন করার বিষয়টি চিন্তা করছিলেন তখন তার মনে একটি আহ কৌতুক করার ইচ্ছা জাগ্রত হল তো এখানে একটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি প্রাসঙ্গিকভাবে যে স্বাভাবিকভাবে একজন মানুষ যদি তার নিজের আহ বিবেক বা বুদ্ধিকে ব্যবহার করে তখন সে সহজেই বুঝতে পারে যে এই সমস্ত পাথরের মূর্তি আসলে ভালো বা মন্দ কোনো কিছু করার ক্ষমতা রাখে না কোনো কিছু দিতেও পারে না কোনো কিছু চিনিও নিতে পারে না এমনকি সে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না কিন্তু যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ইসলাম গ্রহণ না করে বা ইসলামের আদর্শকে বুঝতে না পারে ততক্ষণ পর্যন্ত হচ্ছে মৃত অন্তর মৃত অন্তর যাতে কোনো আলো প্রবেশ করেনি যার ফলে তারা এই সহজ বিষয়গুলো বুঝতে পারে না অথচ এগুলো খুবই সাধারণ এবং সাধারণ বুদ্ধির পরিচয়ক যে মানুষ কখনো একটা পাথরের মূর্তির কাছে তাকে দেবতা মনে করবে না যেমন খতানহ যিনি ইসলাম গ্রহণের পর সারা বিশ্বের দুই তৃতীয়াংশের শাসক হয়েছিলেন এবং ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একজন ব্যক্তি হিসেবে তিরদিনের জন্য নিজেকে স্থায়ী অবস্থানে উপস্থাপন করেছেন সেই অমর্বিন খত্তাবাজ্য তলানহ ইসলাম গ্রহণের পূর্বে এই মূর্তি পূজায় অভ্যস্ত ছিলেন ইসলাম গ্রহণ তাকে কত আমূল পরিবর্তন করে কত মহৎ একজন ব্যক্তি হিসেবে তাকে উপস্থাপন করলো অথচ তিনি যখন মূর্তি পূজা করেছিলেন একই ব্যক্তি কিভাবে তিনি তার বুদ্ধিকে এত নিম্নেন তিনি মূর্তির সামনে তিনি একদিন অতীতের ঘটনা মনে করে হাসছেন আবার একই সঙ্গে কান্নায় আক্রান্ত হচ্ছেন এই ধরনের একটা অভিব্যক্তি তার চেহারায় ফুটে উঠছে এটা দেখে কিছু স্বাভাবিক তাকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আপনি মনে হচ্ছে এখনই হাসছেন আবার কান্নায় ভেঙে পড়ছেন মূল ঘটনাটা কি আমাকে খুলে বললেন তো বললেন কারণ হচ্ছে আমার দেবতাকে আনতে ভুলে গেছি মূর্তিটা তো আমার সাথে নিয়ে আসা উচিত ছিল যাত্রার যদি কোন ঘটে তো এই মনে করে আমার তখন প্রার্থনা করার ইচ্ছা জাগ্রত হলো তো তখন আমি মূর্তি যেহেতু সাথে নেই কি করা যায় দেখলাম যে সাথে কিছু খেজুর আছে এবং গরমে খেজুরগুলো বেশ নরম অবস্থায় আছে তো সেই খেজুরগুলোকে দিয়ে টিপে টিপে আমি একটা মূর্তির আকৃতিতে তৈরি করলাম এরপরে তার সামনে প্রার্থনা করলাম আহ তার কাছে যাইলাম উপাসনা করলাম কিন্তু সমস্যা ঘটলো একটু পর কিছুদূর যাওয়ার পর আমার পেটে খুব ক্ষুধা লাগলো এখন আমি চিন্তা করলাম যে এই সময় কোথায় খাবার পাবো এই দেবতার কাছে যদি চাই সেটি আমাকে খাবার দিবে তখন আমার মনে হলো আরে যে দেবতাকে আমি বানিয়েছি সেই নিজেই তো একটা খাবার খেজুরের তৈরি খাবার তখন আমি সেই দেবতাকে খেয়ে ফেললাম এই ঘটনা মনে করে অমর ইবনুল খাতার তিনি মনে মনে হাসছিলেন যে কিভাবে নিজের তৈরি বানানো খেজুরের দেবতাকে তিনি পূজা করলেন আবার যখন খুঁজা লাগলো তিনি নিজের দেবতাকেই খেয়ে ফেলেন একটা ইবাদতকারী তিনি তার মাহ খেয়ে ফেললো দেবতাকে খেয়ে ফেলল খেজুরের মূর্তিকে খেয়ে ফেলেন তো একই ধরনের একটা ঘটনা সহজভাবে যাতে তারা বুঝতে পারেন সেই জন্য মোহাম্মদ বিন কাশিম চিন্তা করছিলেন যে এদেরকে কিভাবে এই বিষয়টা উপস্থাপন করা যায় তো যখন আহ মন্দিরের পুরোহিত তাকে বিভিন্ন দিক ঘুরিয়ে দেখাচ্ছিলেন দিকে একটা দিকে পুরোহিত তাকিয়েছিলেন সেই সময় হাতের একটা গয়না খুলে নিজের পকেটে লুকিয়ে ফেললেন পুরোহিত না তো গয়নাটি লুকিয়ে ফেলে তিনি পুরোহিতকে বললেন আচ্ছা এই মূর্তির এই হাতে তো একটু আগে একটা গয়না ছিল এই গয়নাটা এখন উঠাই গেল নিশ্চয় কেউ এটাকে চুরি করে নিয়ে গেছে কোন ভক্ত এসে চুরি করে নিয়ে গেছে তো অবাকই পুরোহিত দেখলো যে সত্যি তো ডান হাতে যে হিরক্ষতি মূল্যবান গয়নাটা সেটা এখন নেই নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে মন্দিরে যারা আসে নিশ্চয়ই তাদের কারো কাজ হবে তো তিনি কোনো জবাব দিতে না পেরে সেই পুরোহিত মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এবং মুহাম্মদ বিন কাসিম তিনি তখন পকেট থেকে গয়নাটা বের করে মূর্তির হাতে দিতে দিতে বললেন যে দেখো পাথরের মূর্তি কখনো দেবতা হয় না মূর্তি মানুষে ভালোও করতে পারে না মন্দও করতে পারে না এমনকি সে নিজের জিনিসটাকেও যে রক্ষা করতে পারে না সেটা তো তোমার নিজের চোখের সামনেই তুমি এখন দেখলে এবং সবাই দেখলো মন্দিরে বস্তির ভক্তরা যে সত্যি আসবে তাই পাথরের মূর্তির কোন ক্ষমতা নেই মোহাম্মদ বিন কাসিম এরপর এই শহরে যারা মুসলিম ছিল আগে থেকে তাদের জন্য বসবাস করার জন্য একটি এলাকা মহল্লা ঠিক করে দিলেন এবং আগের মতো এখানেও একটি মসজিদ তৈরি করে দিলেন অরোর জয়ের পর মোহাম্মদ বিন কাসিম পরবর্তী অঞ্চল শুক্কুর বিজয় করলেন এবং শুক্কুরও জয় হলো বিনা যুদ্ধে স্বাভাবিকভাবে মানুষ মুসলিমদেরকে নিজেদের কর্তৃত্ব সাবন করলো নেতা হিসেবে গ্রহণ করে নিল এবং সতেরো বছর বয়সী মোহাম্মদ বিন কাশিম সেই সমস্ত সিন্ধু অঞ্চলে ব্যাপকভাবে মানুষের কাছে জনপ্রিয় হতে লাগলেন পাঞ্জাবের একটা অংশ ছিল সেই সময় যেটা ছিল দাহিরের রাজ্যের অন্তর্গত এবারে সেই দিকে বিজয় করতে সমস্ত হিন্দুস্থানকে তিনি ইসলামী খিলাফতার অন্তর্ভুক্ত করবেন এবং সমস্ত অঞ্চলকে মানুষের উপরে মানুষের প্রভুত্ব থেকে মুক্ত করে আল্লাহ সুহামত আল্লাহর কাছে তাদেরকে উপস্থাপন করবেন আল্লাহ সুহামতাল্লাহর ইবাদত এবং আনুগত্যের সহজ করে দেবেন মুলতানের পথে নদীর তীরে সিকা দুর্গ পরবর্তী অভিযান তো সতেরো দিন অবরোধ করে রাখার পর মোহাম্মদ বিন কাসিম সেই সিকা দুর্গকেও অধিকার করেন এবং যুদ্ধে প্রায় সেখানে দুইশের উপর আরব সৈন্য শহীদ হয় শাহাদ বরণ করে তো সিকা থেকে আরব সৈন্যরা এবার মুলতানে পৌঁছালেন এবং মুহম্মদ বিন কাসিম পরবর্তী সিন্ধুর পরে সবচেয়ে বড় শহর ছিল মুলতান এবং সেখানে শাসনকর্তাকে বললেন যে আমরা সিন্ধুর সমস্ত অঞ্চলে বিজয় করেছি তো তুমিও যদি আমাদের বর্ষতা মেনে নাও তাহলে ভালো নিজের ধর্ম নিজের অধিকার পালন করবে ধর্মীয় স্বাধীনতা লাভ করবে কিন্তু আমাদেরকে প্রদান করবে আর যদি তাও না হয় তাহলে যুদ্ধ করবে আর সবচেয়ে উত্তম যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি আমাদেরই ভাই তোমার নেতৃত্ব ছিনে নেওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই তো যুদ্ধ হলে তোমার আর আমার লোকদের মধ্যে কষ্টের কোনো শেষ থাকবে না তো আশা করি তুমি সেই সমস্ত পথ বাড়ি আশা করি যে তুমি সেই সমস্ত কঠিন রাস্তাকে বাদ দিয়ে সহজ প্রস্তাবগুলোকে গ্রহণ করবে কিন্তু মুলতানের হিন্দু শাসনকর একটিও ভালো কথা কান দিলেন না বরং তিনি জবাব দিলেন যে দেশ রক্ষা করার মতো যথেষ্ট শক্তি আমার আছে তিনি অহংকার ও অধ্যত্ব প্রকাশ করলেন এবং তখন সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল কয়েক সপ্তাহ পর্যন্ত কয়েক সপ্তাহ পর্যন্ত যুদ্ধ চলল কিন্তু এই হিন্দুদেরকে পরাজিত করা যেখানে সিন্ধু রাজা দাহিরের বাহিনীকে অল্প সময়ের মধ্যে করে দাহিরকে হত্যা করা সম্ভব হয়েছিল কিন্তু এই কয়েক পর্যন্ত যুদ্ধ করার পরাজিত করা গেল না এর মধ্যে আরব সৈন্যদের যুদ্ধের রসদ ফুরিয়ে আসতে লাগল কিন্তু এই সময় একটি আশ্চর্যজনক ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে ঠিক যেভাবে প্রথম দেবুল মন্দির বিজয়ের সময় একজন ব্রাহ্মণ এসে মুসলিমদেরকে বিভিন্ন তথ্য প্রদান করেছিল একইভাবে চাই একজন হিন্দু সেই মুলতানের দুর্গ থেকে বের হয়ে আসলো পালিয়ে আসলো এবং পালিয়ে এসে সে মোহাম্মদ বিন কাশিমের সাথে দেখা করে বলল যে মুলতানের শাসনকর্তাকে কর্তাকে সহজে কিভাবে বসে আনতে হয় সে উপায়টি আপনাকে বলে দিতে পারি তো আপনি এখান থেকে যে একটা পানির রাস্তা দেখছেন খাল তাকে দেখছেন সেটা শহরের ভিতরে পানি সরবরাহ করে তো কাজে এই পানি সরবরাহ এই খালটাকে যদি আপনারা বন্ধ করে দেন তাহলে মুলতানের ভিতরে পানির অবরোধ লাগবে হাহাকার লাগবে শাসনকর্তা নতি স্বীকার করতে বাধ্য তো মুহম্মদ বিন কাসিম দেখলেন যে সত্যিই তাই চমৎকার পরামর্শ দিয়েছিল লোকটা তো তখন তিনি খালের মুখটাকে বন্ধ করে দিলেন এবং দুদিন যেতে না যেতেই মুলতানের সমস্ত অঞ্চল মুসলিম সেনাদের দখানে চলে আসলো এবং সেই অঞ্চলের সবচেয়ে বড় মন্দির ছিল মুলতানে দূর দূরান্ত থেকে হিন্দুরা সেখানে আসতো সেই মন্দিরে পূজার দিতে এবং পূজা দিতে এসে তারা অনেক টাকা পয়সা মূল্যবান গয়না পত্র দিয়ে যেত তাদের দেবতাকে উৎসর্গ করত এমনি করে অনেক দিন ধরে সেই মন্দিরে প্রচুর ধনরত্র জমা হয়েছিল সেই সমস্ত সম্পদগুলো মূলত মন্দিরেই পড়ে থাকতো কিন্তু কোনো কাজেই ব্যবহার করা হতো না এবং তাছাড়া মন্দিরের প্রধান দেবতার মূর্তিটাও ছিল সোনা দিয়ে তৈরি তো একজন ব্রাহ্মণ মোহাম্মদ বিন কাসিমকে গোপনে খবর দিল যে দেবতার সেই মূর্তির নিচে স্বর্ণের তৈরি মূর্তির নিচে মেঝেরত্ন ধরে সেই সমস্ত হচ্ছে বহুকাল থেকে লোকজন সেগুলো মন্দিরে উৎসর্গ করছে এবং জমা হচ্ছে এবং পরবর্তীতে দেখা গেল যে ব্রাহ্মণ সত্যি সত্যি ঠিক কথাই বলেছে মেঝে খুরলে অনেকগুলো ধনরত্ন সেখান থেকে বের হতে লাগলো এবং সমস্ত ধনরত্নের অংশগুলো সেগুলো যুদ্ধের মাল বা গণীমতের মাল হিসেবে গ্রহণ করা হল এবং এই সমস্ত অব্যবহৃত ধন সম্পদ যেগুলো পতিত অবস্থায় পড়েছিল সেগুলোকে কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হলো এবং ধনরত্নের পাঁচ ভাগের এক ভাগ পাঠানো হলো আমির যিনি যুদ্ধের সমস্ত ব্যয় ব্যয়বহন করেছেন এবং আ আঞ্জাম দিয়েছেন শ্রী মোহাম্মদ বিন কাসিমের আমির হাজ বিন ইউসুফের কাছে পাঁচ ভাগের এক ভাগ এবং বাকি সমস্ত ভাগ করে দেওয়া হলো এই সমস্ত সৈনিকদের ভেতরে এবং যার মধ্যে আমরা দেখেছি যে সিন্ধুর অনেক লোকেরাও যারা ইসলাম গ্রহণ করেছিল তারাও ছিল এবং আগেকার দিনে সেটাই ছিল চলতি নিয়ম এবং বর্তমানেও এটা ইসলামে গণিমতের মাল বন্টনের নিয়ম হিসেবে প্রচলিত রয়েছে তো যুদ্ধ জয় করে যা কিছু জিনিস পাওয়া যেত তার এক ভাগ সৈন্যদেরকেও দেওয়া হতো এবং যুদ্ধের যিনি আমির বা খলিফা থাকতেন তাকেও দেওয়া হতো তা শুধু মুলতান থেকে মুহম্মদ বিন কাসিম নিজের ভাগে কত সম্পদ পেয়েছিলেন সেটা শুনলে সত্যিকারই আশ্চর্য হয়ে যেতে হয় যে সেই মন্দিরে কত সম্পদ জমা ছিল এবং তিনি সেই সময়ে পেয়েছিলেন বারো লাখ দীর্হাম তাহলে হিসাব করে দেখা গেল এরপর যে সমস্ত সিন্ধু অভিযানে আরবদের মোট খরচ হয়েছে ছয় লাখ দেরহাম সেখানে একটা মন্দির থেকে মোহাম্মদ বিন কাশে তিনি একা পেলেন বারো লাখ দীর্হাম তো কাজেই দেশ বিজয় করা হল তাদেরকে জুলুম এবং কুফর থেকে মুক্ত করা হলো পাশাপাশি অত্যাচারী শাসক দাহিরকে হত্যা করা হলো এবং গদিমতের মাল হিসেবে প্রায় ছয় লাখ দীহাম অতিরিক্ত পাওয়া গেল তো মোহাম্মদ বিনিয়োগের পরবর্তী খিলাপতের অধীনে নিয়ে আসবেন এবং মানুষকে অত্যাচার এবং জুলুম থেকে মুক্ত করবেন এদিকে যখন তিনি হিন্দুস্তানের অন্যান্য অঞ্চল বিজয় করবেন এই সময় একটি ঘটনা ঘটলো এবং মুলতানের পতন দেখে তীরবর্তী অঞ্চলের পরবর্তী কখনোই করেনি যেমন আমরা দেখতে পেরেছি যে এই সমস্ত সিন্ধু অভিযানে সবচেয়ে বেশি সময় লেগেছে মুলতান বিজয় করতে কয়েক সপ্তাহর বেশি যুদ্ধ হয়েছে এমনকি মুসলিম সৈন্যরাও একটি পর্যায়ে কণ্ঠাসা হয়ে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাদেরই একজন লক্ষ্যে একজন হিন্দুর পরামর্শে যিনি মুলতানের দুর্গ থেকে পালিয়ে সে মুসলিমদেরকে পরামর্শ দিলেন তার পরামর্শ মুসলিমরা মুলতান বিজয় করতে সক্ষম হলো সেই খালের পানিকে অবরোধ করার মাধ্যমে তো এর কারণে পার্শ্ববর্তী রাজা উদয়পুরের রাজা তিনি ভয়ানক আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন এবং যুদ্ধের জন্য তার ছেলে হরচন্দ্রের অধীনে বিরাট একটি বাহিনী তৈরি করলেন মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য তো মুহম্মদ বিন কাসিম খবর পেয়ে সেই দিকেই প্রথমে এগিয়ে গেলেন যেখানে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল এবং সেই যুদ্ধে উদয়পুরের রাজা এমনভাবে পরাজিত হলেন যে বহুদিন পর্যন্ত যুদ্ধ করার কোনো ক্ষমতা আর তাদের অবশিষ্ট রইল না ফলে সেই সমস্ত দক্ষিণ দিকটা পুরোটাই আক্রান্ত হওয়ার আর কোনো আশঙ্কা থাকলো না কোনো ভয় থাকলো না এবার বাকি থাকলো শুধুমাত্র পূর্ব দিকে এগিয়ে যাওয়া অর্থাৎ হিন্দুস্তানের ভিড়ে প্রবেশ করার রাস্তাটি আরও সুগম হল কিন্তু এই সময় এসে বেশ কিছু রাজনৈতিক ঘটনা প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে মোহাম্মদ বিন কাশিমের এই সমস্ত অভিযান তিনি পরিচালনা করতে পারলেন না কারণ মানুষ সবসময় যা ভাবে অনেক সময় সেই সমস্ত ঘটনা ঠিক মতো ঘটে না ঠিক তখন গভর্নর ইরাকের গভর্নর ইন্তেকাল করেছেন তো যে শুধুমাত্র মোহাম্মদ বিন কাসিমের একজন নিকটাত্মীয় ছিলেন তার চাতা ছিলেন শুধু তাই নয় তিনি তার ছিলেন একজন পরম বন্ধু এবং হিতাকাঙ্ক্ষী তিনি তাকে সিন্ধু অভিযানের সুযোগ করে দিয়েছিলেন তার উপদেশ মতোই চলে তিনি আজকে সিন্ধু দেশ বিজয় করেছেন ইসলামের পতাকা উড়িয়েছেন হিন্দুস্তানে এক কথায় হাজের উৎসাহেই সিন্ধু বিজয় করা সম্ভব হয়েছিল মোহাম্মদ বিন কাসিমের পক্ষে এবং তার বিন কাসিম তার নিজের বীরত্বকে প্রকাশ করার সুযোগ পেয়েছেন মাত্র সতেরো বছর বয়সে তিনি হাজ বিন ইউসুফের মাধ্যমে সেনাপতির পদে অধিষ্ঠিত হয়েছেন এবং তার যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন যে না তিনি সত্যি সতেরো বছর বয়সেই এত বড় বাহিনীর এত বড় অভিযানের সেনাপতি হওয়ার যোগ্য ছিলেন তো কাজে এই সমস্ত বাহিনীর কাছে হাজ ইস অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার মৃত্যুর সংবাদটি স্বাভাবিকভাবে তাদেরকে বিচলিত করল তারা মুর্শ্রে পড়লেন এবং আরব সৈনিকদের মধ্যে মুসলিমদের মধ্যেও একটি অনিশ্চিত ভাবনা চলে আসলো যে এখন সামনে আমরা কি করব তো কিছুদিন পরে তাদের সেই ভাবনাটি সত্যি আহ সত্যি হয়ে দেখা দিল কারণ খলিফা ওয়ালিদ তিনি হুকুম করলেন যে হিন্দুস্তানের দিকে আর বেশি ভিতরে এগিয়ে যাওয়ার দরকার নেই কারণ আমরা পূর্বেই বলেছি যে প্রথম দিকে তার হিন্দুস্থানের জিহাজ পরিচালনা করবেন কারণ একই সময় মুসলিম যার কারণে হিন্দু আশু অভিযান পরিচালনা করার কোন ইচ্ছা ছিল না যদি তাদের সেই জাহাজগুলো জলদস্যের দ্বারা আক্রান্ত না হতো তাহলে তখন কোন অভিযান পরিচালনা করা হতো না কিন্তু পরিস্থিতির কারণে সেখানে অভিযান পরিচালনা করা হলো এবং হাজাদ বিন ইউসুফের মৃত্যুর পর খলিফা তাদেরকে বললেন সেখানে যাবেন বলে মনস্তিক করলেন এবং মুলতানে যেতে যেতে তিনি পথে একটি দুর্গ পেলেন কাকসা নামে দাহিরের এক ভাই সেই লুকিয়ে ছিল সেই দুর্গে এবং তার সাথে মুসলিম সেনাপতি তখন এত ভালো ব্যবহার করলেন একজন সেনাপতি যে তিনিও শীঘ্রই মোহাম্মদ বিন কাসিমের একজন বিশ্বাসী বন্ধু হয়ে উঠলেন এবং সত্যি বলতে গেলে তখন থেকে কাকসাই হলেন মোহাম্মদ বিন কাসিমের একজন পরামর্শদাতা এবং মুদির পরবর্তীতে যে সমস্ত স্থানে যুদ্ধ হয়েছে সেই সমস্ত স্থানে কাকসা এবং সহায়তা করেছেন তরুণ বিন কাসিমের জীবনে এরপর এমন কয়েকটি ঘটনা ঘটল যার জন্য তিনি হয়তো মোটেও তৈরি ছিলেন না খলিফা ওয়ালিদ সাতশো পনেরো খ্রিস্টাব্দে ইন্তেকাল করলেন এবং এরপর খলিফা হলেন তার ছোট ভাই সুলাইমান তিনি ছিলেন খলিফা ওয়ালিদের মালিক মৃত্যুর পূর্বে যেন তার মৃত্যুর পরে খলিফা হবেন ওয়ালিদ এবং ওয়ালিদের পরে খলিফা হবেন তার ভাই সুলাইমান কিন্তু পিতার মৃত্যুর পর ওয়ালিদ খলিফা হলেন ঠিকই কিন্তু খলিফা হয়েই তিনি পিতার সেই আদেশকে রদ করতে চেষ্টা করেন এবং আদেশ রদ করে ভাইয়ের বদলে নিজের ছেলেকে খলিফা করবেন এটাই ছিল তার একান্ত বাসনা এবং এই কাজে তাকে সাহায্য করেছিলেন যার ফলে বড় ভাই ওয়ালিদের প্রতি এবং যেহেতু হাজের ভাইপো ছিলেন মোহাম্মদ বিন কাসিম অর্থাৎ তিনি সুলাইমান পরবর্তীতে যখন তিনি খলিফা হলেন তিনি পূর্বের খলিফা ওয়ালিদ যেহেতু তাকে খিলাফত থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন ওয়ালিদের যারা সহযোগী ছিল তাদের প্রত্যেককে তিনি পাকড়াও করলেন এবং তাদেরকে কারাগারে আটক করলেন অথবা বিভিন্নভাবে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের চেষ্টায় লিপ্ত ছিলেন এবং এভাবে তিনি সুযোগ নিলেন এবং সেই সুযোগ নিজে নিয়ে যে সমস্ত ভালো কাজ করে গিয়েছেন সুলাইমান অন্ধভাবে ভালো বিচার না করে তার বিরোধিতা করতে ডাকলেন ওয়ালিদের সময় যারা ছিলেন ভালো সেনানায়ক জাদ্রেল সেনানায়ক দেশ দেশান্তরে যারা ইসলামের বিজয় পতাকা উড়িয়েছেন তাদের সবাইকে তিনি বরখাস্ত করে দিলেন এমনি করে নিজের আকর্ষণটা দিকে তিনি ইসলাম এবং মুসলিমদের বড় একটা বিভিন্ন বিজয়ী করেছিলেন যেই আহ এলাকার বিস্ফৃতি ছিল দেবুল থেকে মুলতান পর্যন্ত সেই অঞ্চলটিকে তিনি ইসলামের অধীনে নিয়ে এসেছিলেন এবং তার ইচ্ছা ছিল সমস্ত হিন্দুস্তানকে তিনি ইসলামের অধীনে নিয়ে আসবেন সেই অসাধারণ সেনানায়ক মাত্র সতেরো বছর বয়সে যিনি সিন্ধু এসেছিলেন বর্তমানে সুলাইমান তা জানতেন তিনি খলিফা হওয়ার আগেই হাজ ইন্ত করেন বলে হয়তো তাকে তার পক্ষে সাজা দেওয়া সম্ভব হল না কিন্তু হাজ্জাজের আত্মীয়রা কেউই খলিফা সুলাইমের হাত থেকে রেহাই পেল না যার কারণে বিনা কারণে সেনা নায়ক তিনি খুশি হলেন না এমনকি তাকে বন্দী করে অবিলম্বে ইরাক আসার হুকুম জারি করলেন। এবং খলিফার এই নিষ্ঠুর আদেশ যখন মোহাম্মদ বিন কাসিমের কাছে পৌঁছাল তখন তিনি সিন্ধুর সর্বময় কর্তা সিন্ধুর গভর্নর আরব সৈন্যরা তাকে যেভাবে প্রাণ দিয়ে ভালোবাসে সেভাবে ন মুসলিম সিন্ধুর প্রতিটি বাসিন্দাও তাকে প্রাণ দিয়ে ভালোবাসে ইচ্ছা করলেই তিনি খলিফার আদেশকে অনায়াসে অমান্য করতে পারতেন এবং নিজের অঞ্চল নিয়ে স্বাধীনতা ঘোষণা করে বিচ্ছিন্ন হয়ে যেতে পারতেন কিন্তু তিনি মুসলিম জামাতের বিরুদ্ধে গেলেন না আদেশ অমান্য করে সিন্ধুর সুলতান হয়ে বহাল দিন কাটাতে পারতেন তিনি ঠিকই কিন্তু তিনি তা করলেন না এবং ইসলাম তাকে সেই শিক্ষা দেয়নি তিনি জানতেন প্রত্যেক মুসলিমকে আল্লাহ এবং তার রাসুলের আদেশ মানতে হবে এবং আরও মানতে হবে নেতার আদেশ এবং ইসলামের সেই শিক্ষার কথা মনে করে হাসি মুখে তিনি খলিফার আদেশ মেনে নিলেন মোহাম্মদ বিন কাশিম একজন সাধারণ কয়েদির বেশে ফিরে চলেন ইরাকের দিকে এবং নিজের ভাইয়ের প্রতি ব্যক্তিগত আক্রোশের কারণে খলিফা সুলাইমান শুধু একজন তরুণ মুসলিম বীর মুসলিম সেনাপতির ভবিষ্যৎটাই নষ্ট করলেন তা নয় ইসলামেরও একটি বড় অপূরণীয় ক্ষতি করলেন মাত্র সতেরো বছর বয়সে সুদূর আরব ভূমি ছেড়ে এসে নিজে জন্মস্থান ছেড়ে এসে যিনি অনায়াসে জয় করলেন বিশাল একটি সাথে সাথে যেখানে সুন্দর একটি শৃঙ্খলা এবং সুন্দর শাসন ব্যবস্থা ফিরিয়ে এনেছিলেন প্রথম যেদিন তিনি সিন্ধুর বুকে পা ফেললেন সেদিন দেখেছিলেন সেখানে মানুষ শুধু দেশের রাজা এবং মানুষ নামে আর যারা আছে বংশানুক্রমে তারা মানুষের অধিকার থেকে বঞ্চিত সমান ইসলামের সাম্য ও ভাতৃত্ব তাদেরকে চমক লাগিয়ে দিল এমনি করে তিনি শুধুমাত্র দেশই বিজয় করলেন না অগণিত মানুষের অন্তরকেও বিজয় করে ছাড়লেন সেই মোহাম্মদ বিন কাসিম আজ স্বদেশে ফিরে চলেছেন সাধারণ একজন বন্দির বেশে ঘোর শত্রু তাই বন্দী মোহাম্মদ বিন কাসিম ইরাকে পা দিতেই সালেহ তাকে ওয়াসিয়াতের কারাগারে বন্দী করলেন এবং তার একমাত্র অপরাধ তিনি ছিলেন হাজরাজের আত্মীয় একজন প্রিয় এবং এভাবে একটি দুঃখজনক ঘটনার মাধ্যমে মোহাম্মদ বিন পরবর্তীতে আর কোনদিনই সেই কারাগারের বাইরে মুক্ত আলো ফিরে আসার সুযোগ পাননি এবং আরও দুঃখের বিষয় কতদিন তিনি সেই অন্ধকার কারাগারে ছিলেন সেটাও স্পষ্ট করে কেউ উল্লেখ করতে পারেন না এবং সেখানেই তার পরবর্তীতে মৃত্যু ঘটে যায় কিন্তু তার মৃত্যু হল ঠিকই কিন্তু ইতিহাসের পাতায় অক্ষয় কীর্তি হিসেবে তার নামটি বেঁচে আছে এবং চিরদিন ইনশাল জীবিত থাকবে মোহাম্মদ বিন কাশিম রহিমা আল্লাহ তার উপর দয়া করুন সাহস মহমআ ওসলম তসলিম কসরা